আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সুদমণ্ডলী আসলে সময়ের বিষয়টি একটু সমস্যা হওয়ার কারণেই আমরা বিশেষ করে যে সমস্ত স্ত্রীদের যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করতে পারিনি ইতিমধ্য অবশ্য আমাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অনেক বোনেরাই মানে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন যে মা বাবার হক এত আলোচনা করা হল কিন্তু স্ত্রীদের হক আসলে তো আলোচনা এত সংক্ষেপ করা হল কেন সংক্ষেপ সময়ের কারণে আমরা করেছি যেহেতু আমাদের এখানে আলোচনা অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সময়ের কারণে সেটা আমরা বলতে পারিনি আমি দুটি হকের বিষয় আপনাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করেই এরপরে তৃতীয় যে পয়েন্টটি আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হল আসলে এখানে সমন্বয়ের বিষয় রয়েছে কীভাবে আমরা সেটাকে সমন্বয় করবো কোনো সন্দেহ নেই কোনো ব্যক্তির উপর যদি দুইটা হক এসে যায় একটা হচ্ছে আল্লার হক একটা বান্দার হক তাহলে সে সেখানে কি নীতি অনুসরণ করবে ইসলাম এখানে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে সে দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটু দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু প্রশ্নোত্তরের সেশন প্রশ্নোত্তরের জন্য আমি ছেড়ে দিব খুব অল্প সময়ের মধ্যে কথাটু বলবো প্রথম হচ্ছে দুটি হকের বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব স্ত্রীদের একটি অধিকার রয়েছে স্বামীদের উপর সেটা হল স্বামীরা স্ত্রীদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিবে ওই পরিমাণের সময় দেবে যে পরিমাণের সময় তার প্রয়োজন রয়েছে যে পরিমাণের সময় একজন স্ত্রী স্বামীর কাছে দাবি করতে পারে সেই পরিমাণের সময় দিবে। যেটি মারুফ বিল মাারুফ হতে পারে ন্যায়সঙ্গত নিয়ম অনুযায়ী হতে পারে সেটা দাবি করবে দুনিয়ার ব্যস্ততা আমাদের আছে কোনো সন্দেহ নেই না সবাই ব্যস্ততা আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি মানে এটাও কেউ একটা ব্যস্ততার মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারবো এবং সেই সময়টুকু দেবে আমরা দেখি আসলে অল্লা সাল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে কিভাবে সময় দিতেন এবং কেন এই সময় দিতেন এর কারণ আছে এর কারণ হচ্ছে যেহেতু তাদের উপর কিছু ঘরের কিছু কর্তৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্তৃত্বের দায়িত্বগুলো তারা গলে একাকী বিভিন্নভাবে পালন করে থাকে সেই ক্ষেত্রে যদি তাদেরকে সহযোগিতা বা সময় না দেওয়া হয়ে থাকে তাহলে তারা এই দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদেরকে একাকি মনে করবে এবং শেষ পর্যন্ত তারা দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারে ব্যর্থ হতে পারে এই জন্য আমরা দেখি রসুল উল্লাহ সাল্লাহ হাদিসগুলোর মধ্যে বিস্তারিত এসেছে হাদিস রাসুল উল্লাহ সাল্লাহবলী ইসলাম দেখা গিয়েছে যে কিভাবে সময় দিতেন তার স্ত্রীদের সাথে আইসার আদিয়ত তালাহা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বসতেন প্রত্যেক মানে ইশার সালাতের সময় রসুল্লাহ সাল্লাহ আসলাম স্ত্রীরা একত্রিত হত রাসুল্লাহ আসলাম বসতেন এবং সময় দিতেন ফজরুল সালাতের আগে রসুল উল্লাহ সাল্লাহাম যখন জাগতেন হাদিসের মধ্যে রয়েছে রসুল উল্লাহলিউসাল মানে ফজরুল সালাতের আগে আয়সারা দিল্লাহ যখন যদি জাগ্রত থাকতেন তাহলে তার সাথে সময় দিয়ে কথা বলতেন সময়টা কথা মানে কথা বলে তাকে কিছু কিছু বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতেন বা কথা বলতেন আহ এইভাবে সময় দিতেন সেখানে আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হল যেটি রসুল্লাহ সাল্লা উল্লিউ সালামের স্ত্রীদের অধিকারের মধ্যে নিশ্চিত করা হয়েছে এবং রাসুল উল্লাহ বা কাজের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা হল ঘরের কাজে তাদেরকে সহযোগিতা করা আমরা হয়তো অনেকে মনে আমি এত কাজ করে আসি এরপরে আর ঘরের কাজে কি এটা অবশ্যই অনেকের কাজের উপর নির্ভর করে এটা সব মানে সব একসাথে কাজের উপর তার বাহিরের কাজের উপর নির্ভর করে তারপরেও রসুল উল্লাহ সুল্লাহলী সালামের হাদিস হয়েছে রসুল উল্লাহ যখন ঘরে আসতেন রাসুল্লাহলাম ঘরের কাজে তার স্ত্রী থেকে সহযোগিতা করতেন কখনো রান্নার কাজে পর্যন্ত রাসুল সহযোগিতা করেছেন মর্মে মানে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এটি একটা দৃষ্টি আকর্ষণ করলাম আহ আরেকটি বিষয় যেটা দৃষ্টি আকর্ষণ করব সেটা হল স্ত্রী যেমনি ভাবে স্বামীকে দিনের জন্য সহযোগিতা করবে দিন জানার জন্য সহযোগিতা করবে দিন পালনের জন্য সহযোগিতা সহযোগিতা করবে তেমনি ভাবে স্বামী স্ত্রীকে দিনের জন্য সহযোগিতা করতে হবে না মাঝের ক্ষেত্রে এই বাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এবং দিন জানার ক্ষেত্রে এখানে আমাদের সবচেয়ে বড় ত্রুটি হয়ে যায় যেটা সেটা হচ্ছে আমি মনে করি যে আমার স্ত্রী যে জানার দরকার আছে এটা আমি অনেকটা মনেও করি না বা অনেকে গুরুত্বও দিই না এটা কিন্তু তার হক সে দাবি করে নিতে পারে আপনার কাছে যে আমার দিন জানার দরকার আছে যারা আজকে মনে করেন প্রোগ্রামে এসেছেন তিনি যদি তার স্ত্রীকে নিয়ে আসতে পারতেন তাহলে তিনি যেভাবে দিন সম্পর্কে জানতে পারলেন এই প্রোগ্রামে কথা বলছি না এটা কমন কথা বলছি মানে তাহলে তিনি যেভাবে দিন সম্পর্কে জানতে পারলেন তার স্ত্রীও সেভাবে দিন সম্পর্কে জানতে পারল এতটুকু সুযোগ তিনি লাভ করতে পারলেন কিন্তু সেই সুযোগটুকু আমরা বিশেষ করে আমাদের বন্ধেরকে বিশেষ করে স্ত্রীদেরকে আমরা সেটা করে দিই না বরং আমাদের এখানে দৃষ্টিভঙ্গি এমন আছে যে আমাদের মানে নারীদের শিক্ষারই কোনো প্রয়োজন নেই এ ধরনের কিছু দৃষ্টিভঙ্গিও আছে অবশ্যই দৃষ্টিভঙ্গি এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে এসেছে কিন্তু ইসলাম তো সকল উপর শিক্ষাকে ফরজ করে দিয়েছে নারী নর যেই হোক না কেন সকল উপর ইলমকে ফরজ করে দেওয়া হয়েছে সুতরাং ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে স্ত্রীর অন্যতম অধিকার হচ্ছে যে তাদেরকে দিন জানার জন্য আপনাকে তাদের সুযোগ করে দিতে হবে আর তারা দিন জানতে পারলেই মূলত আপনিও দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন আপনার ঘরে যদি সংসারে যদি দিন সম্পর্কে আপনারা স্ত্রী জানা না থাকে তাহলে তিনি আপনাকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন না দিনের অনেকগুলো মৌলিক বিষয়ে আপনি পালন করার চেষ্টা করলেও অনেক সময় তিনি প্রতিবন্ধক হয়ে যাবেন তিনি বলবেন যে না এটা করার দরকার কি এটা করার দরকার নেই এটি জানার দরকার নেই ইত্যাদি আপনার জন্য প্রতিবন্ধকতা তৈরি হবে এই জন্য সেটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে সর্বশেষ যে বিষয়টি আহ আলোচনা করে শেষ করবো সেটা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে ঘরের বিষয়গুলো নিয়ে মানে অফিসের বিষয় নিয়ে আপনার আলোচনার দরকার নেই কিন্তু গরের বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা পরামর্শ করা এটাও তাদের হক তাদের সাথে পরামর্শ করা এটাও হক আপনি সিদ্ধান্ত দেবেন আপনি যেহেতু কর্তা আপনি সিদ্ধান্ত দেবেন কোনো সন্দেহ নেই বাট সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ নেবেন তাদের পরামর্শ অধিকার মানে তাদের নিশ্চিত করতে হবে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে তাদের পরামর্শ নেওয়া এটাও রাসুল্লাহ সাল্লাহ করতেন এবং তাদের পরামর্শ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে উমের সালাম রাজি আল্লাহর ইসলাম খুদা বিয়ার যুদ্ধের সময় বিষয় পর্যন্ত পরামর্শ করেছেন এবং আসির দিনের বিষয়ে পরামর্শ করেছেন যদি বিষয়ে পরামর্শ করে থাকে তাহলে দুনিয়ার কুটিনাটি ঘরের যে সমস্ত বিষয় আছে সেগুলোর ব্যাপারে পরামর্শ করার পরামর্শ করার বিষয়ে অপরিহার্য আরেকটি বিষয় খুব সংক্ষেপে বলেই শেষ করছি সেটা হলো তাদের অধিকারের মধ্যে একটি অধিকার আছে সেটা হল তাদেরকে তাদের আত্মীয় স্বজন আত্মীয়তার সম্পর্কতা ঠিক রাখার জন্য তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য যেহেতু এটি তার একটা অপরিহার্যতার উপর বিষয় তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য অথবা আত্মীয় স্বজনের মানে কোনো দাওয়াতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইত্যাদির জন্য তাদেরকে তাকে অনুমতি দিতে হবে আপনার স্ত্রী হবার কারণে সে কোথাও যেতে পারবে না আপনার অনুমতি ছাড়া বেরিয়ে হতে পারবে না এবং এই কঠিন নির্দেশ দিয়ে তাকে ঘরের মধ্যে আটক করে রাখা এটি মূলত ইসলামী বিধানের পরিপন্থী এটি তার হকের পরিপন্থী তিনি বের হবেন কিন্তু তিনি বের হবেন ইসলামী শরিয়া অনুযায়ী বের হতে হবে ওরা তাদের রাজনীতার জাহিরিয়াতে কৌলা ইসলামী বিধান অনুযায়ী বের হবেন এরপরে শেষ কথা যেটি সেটি হল কিভাবে আমরা সমন্বয় করবো এখানে দুটি হকের কথা আলোচনা করা হয়েছে প্রথমে আমরা আলোচনা করেছি মানে বাবা মার হক পিতামাতার হকের বিষয়টি আলোচনা করেছে একটি সন্তানের উপর পিতামাতার হক এটা হচ্ছে আউজাবুল ওয়াজিবাত এর মধ্যে অন্তর্ভুক্ত বড় ওয়াজিব মধ্যে একটি আল্লাহর হকের পরে আমরা বলেছি আমাদের আলোচনার মধ্যে এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট হক সুতরাং এটা একটা হক আপনার উপর বর্তাবে তারপরে আপনি যেহেতু মানে দাম্পত্য জীবনের মাধ্যমে আপনি যেহেতু বিবাহ করেছেন আপনার স্ত্রীর হক আপনার উপর বর্তাবে এখন আপনার কাছে দুটি হক আপনার কাছে এসে গিয়েছে দুটি হক আপনার উপর এসে গিয়েছে এই দুটি হকের মধ্যে আপনি আপনাকে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে পিতামাতার হকের ক্ষেত্রে যেই বিষয়গুলো পিতামাতার সাথে এহসানের সাথে সম্পৃক্ত ব্যবহারের সাথে সম্পৃক্ত সেই সদ ব্যবহারের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে যেহেতু এগুলো পালন করার জন্য আল্লাহ হরবুল আলমী আপনাকে নির্দেশ দিয়েছেন এগুলো আপনাকে করতে হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে এ সাথে সম্পৃক্ত বিষয় নয় সেগুলো হচ্ছে পিতামাতার যেমন তাদের খাবার চলাফেরা তাদের এই মানে এগুলোর সাথে সম্পৃক্ত বিষয় সেক্ষেত্রে যদি পিতামাতা সক্ষম হন তাদের যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে তারা যদি আপনার কাছে মানে মুখাপেক্ষি না হয় তাদের প্রয়োজন পূরণের জন্য তাদের যদি মুখাপেক্ষিতা না থাকে তাহলে তারা যদি পূরণ করে তাহলে আপনি মানে তাদের উপর স্থান করতে পারেন অতিরিক্ত যদি প্রয়োজন হয়ে দিতে পারেন কিন্তু আপনি বাধ্য নন যে আপনি তাদেরকে খাবার বা তাদের প্রয়োজনীয় পোশাক আদি জন্য আপনাকে দিতে হবে কিন্তু স্ত্রীর ভরণপোষণ এবং স্ত্রীর অন্য যত বিষয় আছে সবগুলো আপনার উপর অপরিহার্য কিন্তু পিতা মাতার অবাধ্য হওয়ার জন্য যদি স্ত্রীর আপনাকে বাউন্ড করে বাধ্য করে যেটি আল্লাহ আলমিন আপনাকে নির্দেশ দিয়ে ফরাজ করেছেন আপনার উপর সেই ক্ষেত্রে স্ত্রীর নির্দেশ বা আনুগত্য করা অন্ধভাবে স্ত্রীর বক্তব্য মেনে নেওয়া পিতামাতার বিরুদ্ধে এটি আপনার সমন্বয় সাধন করতে হবে রয়েছে সুতরাং তাদের হকের মধ্যে একটি হচ্ছে তাদের সাথে আমাকে সদ্ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে হক প্রাধান্য পাবে হকের ক্ষেত্রে যখন আমরা দেখবো আল্লাহরুল আলমীর হক প্রথম প্রাধান্য পাবে বান্দার কাছে যখন হকগুলো একত্রিত হবে অনেক হক অনেক অধিকার যখন আসবে অধিকার আদায়ের ক্ষেত্রে আল্লাহ আল্লাহরাব হক সর্বপ্রথম প্রাধান্য পাবে এবং মালিক রহমতুল্লাহ এইভাবেই মানে বলেছেন যদি এই মাসে আল্লাহ মধ্যে একটু বিভিন্ন বক্তব্য রয়েছে দ্বিতীয় হল আল্লাহ রাবুল আলমিন হক কখনো কখনো প্রাধান্য পাবে না যখন সুনির্দিষ্ট কোনো হকদার আপনার কাছে মানে তার হক দাবি করবে যেমন এক ব্যক্তি আপনার কাছে ঋণ পাবে এক ব্যক্তি আপনার কাছে ঋণ পাবে আর আপনার উপর সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হয়েছে বুঝতে পেরেছেন কিনা তাহলে জাকাত ওয়াজিব হবে না সুনির্দিষ্ট হক দ্বারা মানে পিতা মাতার হক স্নানের ক্ষেত্রে প্রাধান্য পাবে আর স্ত্রীর হক মানে খাবার মানে যেই বরণ পোষণ সহ যেগুলো আছে এগুলো ক্ষেত্রে প্রাধান্য পাবে কিন্তু মানে যদি আপনি রহসানের ক্ষেত্রে পিতামাতার হককে মানে অবজ্ঞা করেন স্ত্রীর মানে শুধুমাত্র স্ত্রীর সন্তুষ্টির জন্য শুধুমাত্র স্ত্রীর ভালো মানে স্ত্রী মনে করছে যে আমরা যদি মনে করেন আমি যদি আজকে মানে আমার পিতামাতাকে দূরে সরাই দিতে পারি একটি ধারণা আর কি যে তাহলে আমরা মানে আরামে থাকব। যদিও আসলে এটি এই কনসেপ্টটা একেবারেই রং একেবারেই শুদ্ধ রাখব শান্তি সুখ আনন্দ বিনোদন এটি আল্লাহ আবুল আলমের পক্ষ থেকে আল্লাহ দেখে আল্লাহ আবুল দিয়ে এটা কেউ মানে এভাবে তৈরি করতে পারবে ব্যাপারটা এমন নয় যে মানে মাকে অথবা বাপকে সরাই দিলেই যে মানে আমি আনন্দের মধ্যে থাকবো ব্যাপারটা এমন নয় যদি এমনটা হয় থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বক্তব্য আপনি প্রাধান্য দিতে পারবেন না স্ত্রীর বক্তব্য প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে আরেকটি বিষয় হলো স্ত্রীরকে স্বামীর উপর যেহেতু হক অনেক বেশি হয়ে গেছে স্ত্রীর হক শুধুমাত্র একটাই আপনার বুঝতে পেরেছেন নিশ্চয়ই সেটা হল শুধু স্বামীর হক তার উপর আছে আর তার উপর কোনো হক নেই তার আর কোন হক নেই কিন্তু স্বামীর উপর তো এখন হক অনেক বেশি হয়ে গেছে পিতামাতার হক স্ত্রীর হক এরপরে যদি সন্তান সন্ততি হয় সন্তান হক হক যেহেতু তার উপর হুকুক হয়ে গিয়েছে অনেকগুলো হক হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে স্ত্রীর উপর মানে বড় দায়িত্ব হচ্ছে যেটা সেটা হল স্ত্রীর স্বামীকে এই হক আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করবে স্ত্রী স্বামীকে এই হক আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করবে এখন স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা না করে তাহলে স্ত্রী স্বামী স্বামীর হক থেকে স্ত্রীর হক মানে সংকুচিত হয়ে যাবে স্ত্রীর হক সংকুচিত হয়ে কারণ হলো যেহেতু সেই অনেকগুলো হক আদায় করতে গেলে পিতামাতার হক সন্তানদের হোক তারপরে অন্যান্য হক সবগুলো আদায় করতে গেলে দেখা যাবে যে অনেক কাজ যখন হবে তখন কাজের মধ্যে কী হয়ে যাবে আস্তে করে কমে যাবে হক বেশি হয়ে যাবে যেমন আপনার যদি শরীর অংশীদার পার্টনার বেশি হয়ে যায় তাহলে ভাগে কি হয়ে যাবে কমে যাবে না ঠিক সেটাই হবে এই ক্ষেত্রে স্ত্রী যদি সহযোগিতা করে স্বামীকে যেমন কি সহযোগিতা করবে যেমন স্ত্রী যদি মনে করেন তার শ্বশুর শাশুড়ির মানে কিছু কাজে যদি তাকে সহযোগিতা করে যদি এই সহযোগিতাটুকু স্থানটুকু স্ত্রীর উপর কিন্তু সরিয়দের বিধান অনুযায়ী ওয়াজিব কিন্তু মুসলিম কালচারের মধ্যে এবং সলফেস আলিহীনের আমল দ্বারা ও যে সাব্যস্ত হয়েছে ইসলামী বিধান অনুযায়ী সাব্যস্ত হয়েছে এ আমরা দীর্ঘ আলোচনা নিয়ে এসেছিলাম কিন্তু সেটা হচ্ছে না মূল কথা যেটা সেটা হলো এই যে মুসলিম কালচারের মধ্যে এটি প্রমাণিত হয়েছে যে মানে স্ত্রীরা সব সময় সেই সহযোগিতা করেছেন বরং রসুল্লাহ সাল্লা সাল্লাম তার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তির মধ্যে একজন ছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা তাকেও রসুল্লাহ সাল্লা মানে এই কাজের জন্য মানে বারণও করেন নাই বরং উৎসাহিত করেছেন আর সহযোগিতা চাওয়ার পরে রসুল আল্লাহ সাল্লাহ আপনারা জানেন কি শিক্ষা দিয়েছেন বলেছেন সোমান আল্লাহতে ত্রিশবার আলহামদুলিল্লাহতে আল্লাহ আকবর চৌত্রিশবার পড়ার এই শিক্ষা দরকার নেই বরং এই কাজটুকু করো এটি শিক্ষা দিয়েছেন কেন জানেন যে এই কাজের মধ্যে মূলত এই সহযোগিতার মধ্যে অনেকগুলো সন্তুষ্টি নিহিত আছে এই সন্তুষ্টির উপর স্বামীর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টি নিহিত আছে এই সবের সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি এই জন্য তারা সহযোগিতা করবে আহ আরেকটি বিষয় হচ্ছে সেটা সেটা হল কোনো ক্ষেত্রেই এই সমন্বয় বিধানের ক্ষেত্রে একজন আরেকজনকে দোষারোপ করার চেষ্টা করবে না स्वामी स्त्री दोषारूपमे मूलत को समाधान मानुष पुस्ते परेना स्त्री के दोषारोप कर स्त्री दोषारोप कर आकजन के दोषारोप करलो फले दोषारूप जो परस्पर परस्पर के माध्यम हमार परस्पर मध्य समन्वय साधन करते पररु स्त्री अथवा स्वमी दुजे ही करव्य हजेद अधिकार किसुटा खरब कर অন্যের অধিকারকে অগ্রাধিকার দেওয়া আর এটাই হচ্ছে ইসলামের বিধান ওই বলেছেন তারা তাদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে প্রাধান্য দেয় সুতরাং আপনি যদি মানে আপনার কিছু অধিকারকে ছেড়ে দিয়ে হলো যদি আরেকজনের অধিকারকে প্রাধান্য দেন আরেকজনের অধিকারকে নিশ্চিত করেন তাহলে এর মাধ্যমে আপনি এই ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলমীর কাছে আপনি উত্তম প্রতিদান লাভ করতে পারবেন এই আমি বলবো আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে সমন্বয় সাধনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা বোঝার জন্য চেষ্টা করি আর প্রত্যেকটি ভাই এবং বোন স্বামী এবং স্ত্রী যাতে আমরা পরামর্শের মাধ্যমে নিজেদের বিষয়ে সমাধান করতে পারি সেই চেষ্টা আমরা করি একজন আরেকজনের উপর জোর যত বেশি করবো তাহলে সেখানে ভেঙে যাবে কারণ হল কি কারণ একটাই এই সম্পর্ককে আলাদা রাব্বুল আলমী বলেছেন এই সম্পর্কের ভিত্তি হচ্ছে সম্পৃতি এবং দয়া বুঝে আসছে কিনা সম্প্রীতি এবং দয়ার উপর ভিত্তি করে যে সম্পর্ক এটা একেবারেই দুর্বল সম্পর্ক এটা আস্তে আস্তে কি হয় শক্তিশালী হয় বুঝতে পেরেছেন এটা আস্তে আস্তে মজবুত হয় যেমন একটা চারা গাছ যেমন একেবারেই দুর্বল এটা যত বড় হবে তত কি হবে শক্তিশালী হবে যত কাণ্ডের উপর প্রতিষ্ঠিত হবে তত শক্তিশালী হবে ঠিক এই সম্পর্ক একই ধরনের এটি আস্তে আস্তে কি হবে শক্তিশালী হবে শক্তিশালী হওয়ার আগে যদি কঠিনভাবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেন সেই স্বামীর পক্ষ থেকে হোক অথবা স্ত্রীর পক্ষ থেকে হোক তাহলে কোনো কারণে ভেঙে যাবে আর এই কারণেই দেখি যে আজকে আমাদের সমাজের মধ্যে বড় ধরনের বিপর্যয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে স্ত্রীর সাথে মানে বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে তাদের আচরণ নষ্ট হচ্ছে কিন্তু শ্বশুর শাশুড়িকে যদি সত্যিকারভাবে গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো বিকল্প মানে কোন ধরনের জটিলতা তৈরি হয় না এক্ষেত্রে বিনীত অনুরোধ করব। মা বা মামা অথবা শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকেও জানতে হবে মানে একজন একটা নারী যখন অন্যের সংসার থেকে আপনার ঘরে আসছে তার অধিকারটুকু আপনি চেষ্টা করবেন সর্বাগ্রে দেওয়ার জন্য যেহেতু সে আপনার কাছে বাহির থেকে এসেছে যেহেতু মানে সে বিচ্ছিন্ন হয়ে এসেছে যেহেতু সে অনেক কিছু ছেড়ে এসেছে সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা উদারতার উদারতা প্রদর্শন করতে পারি না কিছুটা সংকীর্ণতা আছে আমি মনে করি যে না তার প্রতি আমরা ভালো আচরণ করবো কেন আপনি আপনার সন্তানকে যেভাবে মনে করেন ঠিক আপনি অন্যের সন্তান যিনি আপনার কাছে এসেছে বা স্ত্রীর হয়ে এসেছে অথবা আপনার ছেলের বউ হিসেবে এসেছে তার প্রতিও আপনার সেই আচরণ যদি হয় তাহলে দেখবেন যে সেখানে আসলে বড় ধরনের কোনো কনফ্লিকশন তৈরি হয় না বড় ধরনের সমস্যা কন্ট্রাডিকশন তৈরি হয় না ঝগড়া বিভাগ তৈরি হয় না তৈরি হয় তাকে এক্ষেত্রে আমরা আসলে সেভাবে উদারভাবে গ্রহণ করতে পারি না যদি উদারতার সাথে এবং স্থাপিক বিধান অনুযায়ী সেটাকে সমন্বয় সাধন করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা এই সমস্ত অধিকারের ক্ষেত্রে আমরা সমন্বয় সাধন করতে পারবো এবং আলহামদুলিল্লাহ বড় বিপর্যয় তৈরি হবে না যে বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত দেখা যায় যে দাম্পত্য জীবন কলহে পরিণত হয়ে যায় যেটি মূলত একজন ভালো ব্যক্তির জন্য একজন নেককার ব্যক্তির জন্য এটি সবচেয়ে বড় ক্ষতির বিষয় হাজা ওসলাল্লাহর নাবিনা মাহমুদ এটা শুধু কিছু বিষয় সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করলাম যদি প্রশ্ন থাকে আসতে পারি জায়গা আছে সেখানে আমরা যেমন করবো এক জামা যেমন করবো তারপর ডিসকাশ করবো তো প্রশ্ন প্রথমে আমি একটা সৌদি থেকে একটা প্রশ্নে যাচ্ছি এটা মাধ্যমে করা প্রশ্ন মাকে রাত্রে রাতে দিনের যে কোনো টাইমে তাদেরকে কে দেখবে কাজের করতে কে কি চলবে যদি বাবা মা তাকে খুশি না থাকে তাহলে কি হবে খুব ভালো প্রশ্ন করেছেন বাবা মা যদি আপনাকে বলে যে আমাদের দেখা কেউ নাই সুতরাং তুমি আমাদেরকে দেখাশোনা করবে তাহলে কিন্তু আপনার উপর এটা করা ওয়াজিব হয়ে যাবে এবং আপনি সেই কাজটুকু করতে হবে কিন্তু যদি বাবা মা আপনাকে বলে যে না আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি আমাদের বয়সে তোমার অনেক ব্যস্ততা আছে বাবা মাকে অবশ্যই বিষয়টি মানে বুঝার মানে সুযোগ আছে যে মানে কোনো সন্তান মানে সন্তানের দায়িত্ব তো অনেক বেড়ে যাবে কারণ তার উপর যেমনিভাবে বাবা মা আছে তেমনিভাবে তার পরিবার আছে তার সন্তানরাও আছে এটা বাবা মাকে অবশ্যই বিবেচনা করতে হবে যদি বিবেচনা করে বলে যে না আমাদেরকে দেখাশোনা করার জন্য যদি মানে তুমি কোন লোককে দায়িত্ব দাও কোন লোক যদি সে দায়িত্ব পালন করে তাহলে আমাদের জন্য যথেষ্ট বাবা মা যদি সেটা বলে তাহলে বাবা মাকে আপনি যদি কোনো একটু কাজের মেয়ে অথবা কাজের লোক যদি আপনি দিয়ে দেন তারা যদি দেখাশোনা করে এতে আপনার মানে হক আদায় হয়ে যাবে কিন্তু তাদের আপনি নিয়মিত খবর রাখতে হবে নিয়মিত খবর রাখা আপনার উপর জরুরি যেহেতু আপনি সরাসরি সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করতে পারছেন না আপনার নিজস্ব ব্যস্ততার কারণে সেক্ষেত্রে আপনি নিয়মিত তাদের খবর নেবেন এবং তাদের যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করলেই পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু যদি তারা কোনো অবস্থাতেই সেটা মানতে রাজি না হয় সেক্ষেত্রে সন্তানের উপর ওয়াজিব হয়ে যাবে যে সন্তান নিজের কাজকে কিছুটা সংকুচিত করে হলেও যেহেতু কাজগুলো মানে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আমার উপর ফরজ করা হয়নি কিন্তু এই দায়িত্বটুকু আল্লাহ হাবুল আলমীর করে দেওয়া হয়েছে নিজের কিছু কাজকে সংকুচিত করে হলেও আপনি আপনার পিতা মাতার এই হকটুকু আদায় করবেন আপনি বলবেন যে এই কথাটা কঠিন হয়ে গেল না আমি কঠিন হয় নাই কেন কঠিন হয় নাই কারণ যদি আল্লাহ আজকে আপনাকে ঘরে বন্দি করে দেয় আপনি যদি প্যারালাইজড হয়ে ঘরে বসে যান তাহলে আপনার এই কাজগুলো দেখবে যে কাজকে আপনি নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন সেই কাজগুলো কে দেখবে সুতরাং খেয়াল রাখতে হবে যেহেতু যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এতটুকু সুযোগ দিয়েছে এতটুকু শক্তি দিয়েছে সেই আল্লাহ রাবুল আলমিন কিন্তু আপনাকে এই নির্দেশও দিয়েছে তাই আল্লাহ রাবুল আলমিনের হকটুকু সেভাবে আদায় করলেই আল্লাহ সুবাহ আপনাকে এই কাজগুলো আদায় করার জন্য আরও সুযোগ করে দেবেন আল্লাহর বান্দা যখন মানে আল্লাহর বিধানকে যথার্থভাবে মেনে নেয় তখন আল্লাহ তাকে দায়িত্ব পালন করার জন্য কাজ করার জন্য তাকে শক্তি সামর্থ্য আর বৃদ্ধি করে দেন বুঝতে পেরেছেন কিনা কিন্তু আল্লাহর হক নষ্ট করে কোন ব্যক্তি তিনি মনে করেন যে অনেক কাজ করে ফেলবেন তিনি আসলে অনেক কাজ করতে পারবেন না যেহেতু আল্লাহ হাবুল আলমিন তাকে দেখছেন এবং অবকাশ দিচ্ছেন হয়তো এক সময় হতে পারে যে তার এই অবকাশ আর থাকবে না তখন সে আল্লাহ আলমীর কাছে ধরা পড়ে যাবে এই জন্য সেভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে একান্নভুক্ত পরিবার বলতে কি বুঝাচ্ছেন সেই সংজ্ঞার উপর নির্ভর করছে আপনার এই প্রশ্নের উত্তর একান্নভুক্ত পরিবার বলতে যদি কেউ বুঝান যে মানে আপনার ফ্যামিলি মানে একজন ব্যক্তির ফ্যামিলি হচ্ছে তার স্ত্রী তার ছেলে মেয়ে এরা হচ্ছে তার ফ্যামিলি তার আহাজ বুঝে আসছে এটা হল তার ফ্যামিলি এবং এই তার ফ্যামিলির মধ্যে এরাই অন্তর্ভুক্ত তার ফ্যামিলির মধ্যে মানে উপরূপ মানে এই এই এরা ছাড়া বাধ্যতামূলকভাবে এসে যাবে যদি তার পিতামাতা থেকে যায় কেন পিতামাতা বাধ্যতামূলকভাবে এসে যাবে এই জন্য পিতামাতা বাধ্যতামূলকভাবে এসে যাবে যেহেতু পিতামাতার হক তার উপর আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে ফরাজ রয়েছে এখন এই হক আদায় করতে হলে তাকে মানে কিভাবে আদায় করবে সেটা তাকে নিশ্চিত করতে হবে সেটা তাদেরকে ভিন্ন রেখে আদায় করবে নাকি তাদেরকে একসাথে রেখে আদায় করবে পিতামাতার মানে সিদ্ধান্তের উপর সেটা নির্ভর করবে যদি পিতামাতা বলেছে না তোমরা ভিন্ন থাকো আমরা ভিন্ন থাকি তাহলে কোনো অসুবিধা নেই আর পিতামাতা যদি বলে যে না তোমাদের তুমি আমার সাথেই থাকতে হবে তাহলে আপনি বাধ্য হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে যাবেন এখন তাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন বুঝাতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা সেটা আপনার জন্য কিন্তু একান্নভুক্ত স্বজন খালা মামা চাষা ইত্যাদি সব মিলিয়ে এটা মূলত আমাদের সমাজের মধ্যে একটা মানে বড় সামাজিকতার মানে নাম দিয়ে হচ্ছে এখানে ইসলামের বিধান পালন করা অনেক কঠিন অনেক দিক থেকে কঠিন হয়ে যায় যেমন অনেকগুলো ফ্যামিলি যখন একসাথ হয়ে যাবে तक आनी देखेंज अनेक झमेला अनेक समस्या पर्दा मेटेन कर समस्या एकजन आएजन ऊपर करतृत्व एकज आज सब दूराचरण कर मानु जत बे हम जो स्वाभाविक भाव मानुष्य स्वभा मानुषे स्वभा नयुष अनेक बे बरदास्त करते एक आएजुन कथा नहीं शेष पर देखा जाए जिवध मैं समालोचना परनिंदा तापर सगलखड़ी एकजुन आयजे बिुदे बला इत्यादि मैंने पेचने वक्त्यगलो बी बेड़े जाए এই ধরনের ফ্যামিলি মূলত ইসলামে মানে এই ধরনের ফ্যামিলির কোনো অস্তিত্বই নেই মানে এটা হারাম বা নিষিদ্ধ নয় কথাটা বুঝেন এটা সোশ্যাল সিস্টেম ইসলামের মধ্যে এটা হারাম বা নিষিদ্ধ বক্তব্য নয় যে না এই ফ্যামিলি হারাম কিন্তু কেউ যদি কোনো কারণে এই সমন্বয় সাধন করে টিকতে পারে তাহলে এটা খারাপ নয় এটা সামাজিক একটা মানে অবস্থা হতে পারে সামাজিকভাবে এটা নিষিদ্ধ বা মানে হারাম কিছুই নয় যেমনি ভাবে ইসলামে এটা নিষিদ্ধ বা হারাম কিছুই নয় কিন্তু এটা টিকাটাও কঠিন एक क्षेत्र में इसलमर जो मौलिक विधानगुल आज है सेगल अनेक क्षेत्र लंघित हार समवना जमन पर्दार विधान लंगित हार समना तेमनी भाव मानी सब हक यथाथाय कर विधान मैं लंघित हार समना थे जम मन घर मद तीन चार्ट फैमिली जो एकसाथ और एक महिला भीधा, के जदि घर समस्त काज दायित्व देना है देखा गड़ धरने जुलूम हो जाए বুঝতে পেরেছি ওই স্ত্রীর উপর অথবা ওই মহিলার উপর অথবা ওই বোনের উপর বড় ধরনের জুলম হয়ে যায় দেখা যায় যে রান্না করতে করতেই একজনের শেষ রান্না করতে করতে আসর পর্যন্ত রান্না করলো এরপরে আবার রাতের রান্নার জন্য তিনি আসরের নামাজ হয়তো পড়ল বা না তারপর আবার রাতের রান্নার জন্য চলে গেলেন অর্থাৎ সারাদিন তাকে রান্না করে থাকতে হয় মানে এটা মূলত ইসলামের বিধান নয় এটি ইসলামের বিধান নয় এটি ইসলাম পছন্দ করে না সেক্ষেত্রে আমরা সামাজিক মানে নিয়মে যেটা করা দরকার সেটা হচ্ছে প্রত্যেকেই তার মানে ফ্যামিলি যেভাবে আছে সে ফ্যামিলিকে সংরক্ষণ করার জন্য সে চেষ্টা করবে সেটা যথাসম্ভব মানে আমাদের আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করবে যে আমরা কিভাবে পারবো বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা দেখেছি সেটা হল এখানে আর্থ সামাজিক মানে দুর্বলতা আছে সামাজিক দিক থেকে দুর্বলতা আছে অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা আছে ফলে আপনি বিয়ে করার সাথে সাথেই যে একটা ফ্যামিলির জন্য এটা বাড়ি করে ফেলবেন অথবা একটা ফ্ল্যাট নিয়ে নেবেন এটা অনেকের পক্ষে এটা সম্ভব হয় না আসলে এটা অনেকের পক্ষে সম্ভব হয় না এই আপনি আস্তে আস্তে সেই দিকে অগ্রসর হতে হবে এখন একজন বিয়ে করেছেন তার স্ত্রী যদি তার উপর দাবি করে বসে যে আমাকে আমার বাসস্থান কোথায় আমি এখানে থাকবো না তার এই দাবিটুকু শুরিয়তে মানে অ্যালাউ করে নেওয়া ব্যাপারটা এমন নয় তার এতটুকু দাবি করার অধিকার আছে কিন্তু তাকে মানে এই লোকের অবস্থা সম্পর্কে বুঝতে হবে তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বুঝতে হবে তার সে আদৌ কি মানে আপনাকে এই ব্যবস্থা দিতে পারবে কিনা সেটা বুঝতে হবে কারণ হল একজন লোকের কাছে আপনি মানে একজন বোন একজনের কাছে তিন লাখ টাকা মোহরার দাবি করতে পারবে আর একজনের কাছে ৪০ টাকা মোহরানোর দাবি করতে হবে বুঝে আসছে কিনা তিন লাখ টাকা যার কাছে মোহরার দাবি করবে আর সে ব্যক্তি যদি এসে মানে চল্লিশ টাকা যার কাছে মোহরার দাবি করবে তাকে যদি বলে যে না আমাকে তিন লাখ টাকা দেন চলবে না এটা চলবে না এই যে সামাজিক মানে বিষয় আছে অর্থনৈতিক বিষয় আছে এই বিষয়গুলো সেখানে সম্পৃক্ত তাই সেক্ষেত্রে যদি তার পক্ষে সম্ভব হয় মানে সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু जीवन जापने फैमिली नहीं थकते ना जाए किये तब यह विषय गुजर निर्भर कर सरसर मान सामाजिकतारे सम्पृक्त विषय जो समाज मध्य एमन हुआ लोक कतगो विषय ओरफर सपृक्त विषय खुजिल और मुरबिल माफ खुजिल ओरफ कुरान कार्य मध्य आल्ला महानतारा बोलें तुम्हारा अर्फ के ग्रहण करो अर्फ ग्रहणजोग्य जो खुण पर्यं सूर्य तेर बरुदे को बक्तव्य ना दे तुम सूर्य तेल बिुदे को दलिल पाना जाए ग्रहणजोग्य जदि आप देखी মানে ওর আমাদের যে মানে সামাজিক প্রথা বা প্রচলন আছে যে না আমরা এভাবে থাকলে কোনো অসুবিধা নেই থাকতে পারে এটি ইসলামে হারাম নয় থাকতে পারে কিন্তু আমি একান্ন পরিবার মানে গুপ্ত পরিবারকে লার্জ যত লার্জ করবেন ততই দেখবো যে সেখানে ইসলামের বিধান পালনের ক্ষেত্রে কিছুটা মানে দুর্বলতা দেখা দিবে এটা আমরা মনে করে থাকি তবে এটা হারাম বা শরীয়তে নিষিদ্ধ বা না যায়জ এমন কোন বিষয় নয় আপনি যদি সময় মানে তাদেরকে বেশি দিতে পারেন ততই যেহেতু রাসুল উল্লাহাম বলতেছেন যে তাদেরকে সময় দাও আহ সোভাবার তাহু তাদের সাথে সাহায্য দাও তাদেরকে সময় যত বেশি দিতে পারেন তত আপনারই লাভ ভালো কাজের জন্য যত বেশি সময় দিতে পারেন ততই লাভ বুঝে আসছে কিনা যেহেতু আপনি আপনার সময়কে নির্ধারণ করবে যে আপনি আসলে কতটুকু তাদেরকে দিতে পারবেন এমন তবে উত্তম যেটা সেটা হচ্ছে একজন ব্যক্তি মানে তাদের জন্য একটা সময় নির্ধারণ করে নিবে তাদেরকে সেই সময়টুকু দেবে মানে তাদেরকে একেবারেই মাহরুম করবে না কারণ মাহরুম করলে যেটা হবে সেটা হচ্ছে তিনি এই বয়সে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এই বয়সে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বড় ধরনের অসহায়ত্ত বড় ধরনের নিসঙ্গতা তার মধ্যে এসে যায় মানে বিশেষ করে বৃদ্ধ বয়সে এই নিসঙ্গতা এসে যায় ফলে মানে হয়তো এক সময় তিনি হয়তো এটা মনে করতে পারেন যে আরে আমার সন্তানরা যদি আমার কাছে থাকত তাহলে তো হয়তো আমার মানে মনটা একটু ভালো লাগতো এইভাবে থাকতাম এটাও আপনার জন্য খুব বেশি মানে উপকারী হবে না এটা আপনার জন্য মানে ভালো কাজের বিষয় হবে না এজন্য জন্য যথাসম্ভব আপনি চেষ্টা করবেন বেশি সময় দেওয়ার জন্য এখন সময় যদি আমি নির্ধারণ করে দিই যে আধা ঘন্টা করে সময় দেবেন প্রতিদিন আপনি আধা ঘন্টা প্রতিদিন সবাই বের করতে পারেন না তাহলে এটি মানে আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাহসাল্লাম শরীয়তের কিছু বিধান এগুলোতে নির্দিষ্ট করে দেওয়া হয় না বুঝে আসছে কেন নির্দিষ্ট করে দেওয়া হয় না যদি আজকে আল্লাহ রসুল সাল্লাহলিস্লাম নির্দিষ্ট করে দিতেন যে স্ত্রীর জন্য পাঁচ ঘন্টা আর বাবা মার জন্য দেড় ঘন্টা তাহলে सकाल बलिए चार दस मिनटे मानी गत पशु और गत रातर मैंने कटार दिखे प्रायारटार दिखे मैं गौचे बसाय ठीक ठीक एक ही दशा विभिन्न समय हम বিভিন্ন সময় হচ্ছে তাহলে আপনি কিভাবে সময় দিবেন এজন্য এই সময় নির্ধারণ করে দেওয়া হয়নি তবে আপনি সময় অবশ্যই বের করতে হবে যেহেতু এটা আপনার হক আপনাকে আদায় করতে হবে এবং তার আর্থিকভাবে সচ্ছল শারীরিকভাবে সুস্থ এবং এখন ব্যবস্থা থাকে তারপরেও যদি শাশুড়ি ছেলের সাথে থাকতে চায় এবং স্ত্রী সেটা চায় না নিজের আলাদা সংসার চায় কারণ একসাথে থাকলেগত সব কিছু হস্তক্ষেপ করা হয় সব কি পিতামাটাকে আলাদা পাশাপাশি ভাষায় রাখাও কি এ যাবে না কারণ তাদের ছেলের সাথে থাকাটা প্রয়োজন নয় বরং ছেলের আলাদা সংসার হবে এটাতে ছেলের মার আপত্তি আছে এই ব্যাপারে একটু প্রয়োজন কথা হচ্ছে যে এখানে মানে আমি মনে করি যেটা সেটা হল মানে বুঝেরই কিছু অভাব আছে মায়েরও এক্ষেত্রে কিছুটা সংকীর্ণতা আছে মা মানে সন্তানের হকের ও সচেতন নয় বলেই মূলত এই সংকীর্ণতার মূল কারণ আবার স্ত্রীও সেখানে মানে মানে কিছুটা সংকীর্ণতা আছে যে স্ত্রী যেহেতু মা যেহেতু থাকতে চাচ্ছে স্ত্রীও এখানে ছাড় দিতে পারে দুইজন ছাদ দিলে এটাকে সমন্বয় সাধন করা সম্ভব কিন্তু যদি কেউ ছাড় দিতে না রাজি না হয় তাহলে ওই সন্তানকে মানে মায়ের হকটাকেই প্রাধান্য দিতে হবে স্ত্রীর এক্ষেত্রে যেহেতু স্থানের বিষয় রয়েছে মায়ের হকটাকেই প্রাধান্য দিবে স্ত্রীর হকটুকু তিনি আদায় করবেন স্ত্রীর হকগুলো তিনি আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে মানে যেগুলো যেগুলো স্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে সেগুলো আদায় করবেন সেক্ষেত্রে মায়ের সাথে যদি থাকেন তার জন্য এটাই উত্তম যেহেতু মা তার উপর যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে সে কেমতের দিন তার জন্য কঠিন হয়ে যাবে তার জান্নাতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহর নির্দেশ অমান্য করার বিষয় রয়ে গিয়েছে কারণ আমরা আগে হাদিসের মধ্যে আপনাদের খেয়াল আছি কিনা বলেছি আবু দাদ্দার রাজিয়ালুম বলে দিয়েছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে হাদিসের মধ্যে বলে দিয়েছি তুমি কি ঠিক রাখবে কি সেটা তোমার বিষয় কিন্তু তোমার দরজা বলে দিলাম যে যার নাতের সবচেয়ে উত্তম দরজা হচ্ছে মা সুতরাং এই দরজা ঠিক রাখলে তুমি রাখতে পারো সেই চেষ্টা তোমার করতে হবে যেহেতু সন্তান এক্ষেত্রে বাউন্ড সন্তান বাধ্য সেই ক্ষেত্রে স্ত্রীর হকটুকু অবশ্যই স্বামীকে মানে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে কিন্তু মায়ের সাথে সে থাকতে পারবে মায়ের সাথেই থাকতে হবে স্ত্রীর হকটুকু বুঝিয়ে হবে স্বামীর পিতামাতার হকের সাথে সাংঘর্ষিক স্ত্রীর উপর নাই আগে কিন্তু আপনাদের কথাগুলো বুঝছেন কিনা জানি না স্ত্রীর উপর স্বামীর পিতামাতার কোন হক নেই হক স্ত্রীর উপর স্বামীর হক রয়েছে স্বামীর উপর স্বামীর পিতামাতার হক রয়েছে কিন্তু মানে এই স্ত্রীর উপর শ্বশুর শাশুড়ির সরিয়া অনুযায়ী কোনো অবধারিত হক নেই বুঝতে পেরেছেন যে হকগুলো আসছে সেগুলো হচ্ছে এসান অনুগ্রহের হক আর যেহেতু আপনার স্বামীর উপর হক অনেক বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতেছেন বুঝতে পেরেছেন কিনা সহযোগিতা করাটা আপনার প্রয়োজন হয়ে গিয়েছে নচেত আপনার স্বামী এগুলো আর বোঝা করতে পারবে না বোঝা করে না করতে পারলে সেই। অচল হয়ে যাবে বসে যাবে এই করা। আপনার উপর আসলে হক কিন্তু আপনার আপনার উপর পিতামাতার রয়েছে। একজন মুসলিম নারীর উপর পিতামাতার হক কিন্তু অনেক নয় যেহেতু তার উপর স্বামীর হক পড়তে গিয়েছে বিয়ের পরে এজন্য জন্য মানে পিতামাতার হক সেখানে কি করা হয়েছে কমে দেওয়া হয়েছে শুধুমাত্র সৌজন্যতা শুধুমাত্র সদ ব্যবহার করা তাদের জন্য দোয়া করা এইগুলোই শুধু হক এর বাইরে অর্থনৈতিক কোনো হক তার উপর বর্তাবে না শরীয়াতে অর্থনৈতিক কোনো হক তার উপর নেই যেহেতু সে মানে আরেকজনের সংসারে অর্থাৎ মানে বিবাহের পরে আরেকজনের সংসারে চলে গিয়েছে ওই সংসারের হক তার উপর মানে বর্তানোর কারণে মানে তার পিতা মাতার সাথে শুধু সে সৌজন্য আচরণ করবে ব্যবহার করবে না ভালো কথা বলবে এবং তাদের জন্য দোয়া করবে এটাই হচ্ছে তার হক আর অতিরিক্ত কোনো হক নেই যদি কোনো কারণে স্বামী যেহেতু স্বামীর জন্য যাইজ নেই এই কাজ করা স্বামী তাকে বারণ করলো যে না পিতামাতার সাথে দেখাও করতে পারবে না তার জন্য দেখা না করাও কোনো অসুবিধা নেই না যায়জ নেই খোঁজ খবর নিতে পারলে এই তিনি খোঁজ খবর নিবেন দেখা না করলেও কোনো অসুবিধা নেই এতে তার হক নষ্ট হলো না হক নষ্ট হবে না যেহেতু সুজন্যতাই হচ্ছে তার মানে কিন্তু সেখানে স্বামীর জন্য এতটুকু জোর করা বৈধ নয় যে স্বামী বলবে যে না তুমি তোমার পিতা মাতার সাথে দেখাই করতে পারবে না এতটুকু নিষেধ এটা আমরা হকের মধ্যে বলেছি যে জোর করে তাকে ঘরের মধ্যে অবরুদ্ধ রেখে তার পিতামাতা অথবা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে দেওয়া মানে নিষেধ করা এটি অধিকারের বাহিরে বরং দেয়াটা হচ্ছে তার অধিকার দেয়াটা হচ্ছে তার অধিকার তাহলে তার অধিকার খর্ব করা হয়েছে স্বামী তো স্বামী সেক্ষেত্রে এখানে সাংঘর্ষিকতা নেই এখন আপনি আপনার পিতামাতার হক বলতে যদি এটা বুঝান যে এখানে একটা বড় ধরনের কনফ্লিকশন তৈরি হয় এভাবে দেখেন আমরা দেখি যে আমাদের অনেক মানে বোনেরা আছে যে মনে করে যে মানে তুমি তোমার বাপ মাকে যেহেতু খাওয়াচ্ছ আমার বাপ মানে তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আছে যেহেতু এটা আসলে দায়িত্বের মধ্য নয় বুঝছে কিনা এখন এখানে এই সমস্যা হয়ে যায় তখন মনে করছে না কিছু আমার বাপ মাকে দাও মানে এখন এদের বাপ দিতে গেলে অনেক সময় দেখা যায় যে মানে স্বামীর মানে মা বাবা যা আছে তারা মনে করে যে আমার ছেলে কারণ এখানে আউট অফ ফ্রাইট এটা অধিকারের বাইরে চলে গেছে এটা অধিকারের বাইরে চর্চা করা হচ্ছে বুঝে আসছে কিনা আপনার পিতামাতার জন্য তিনি আসলে যতটুকু করবেন করবেন সৌজন্য করতে পারে মানুষের কাছে থাকলে আমরা সুজন্য করবো না কেন একজন মানে মিসকিন ফকির মিসকিন সাধারণ মানুষ গ্রামের মানুষের জন্য আমরা যদি করতে পারি তাহলে একজন আত্মীয়ের জন্য শ্বশুরের জন্য যদি করবেন না কেন এবং এটি সাব্যস্ত হয়েছে সালাফদের আমদান তারা সাব্যস্ত হয়েছে শেখ মো মোহাম্মদ আল মুক্তার তার বক্তব্যের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে যে স্বামী শ্বশুর শাশুড়ির প্রতিও তার কিছু বিষয় রয়েছে যেগুলো এহসান হলেও এই এহসানগুলো মুসলিম কালচারের মধ্যে অনেকটা মানে অবধারিত হকের মতো মানে অনেকে গ্রহণ করেছেন সৌজন্যতার কারণে যেহেতু মানে এগুলো তার স্ত্রীর সাথে সম্পৃক্ত বিষয় কারণ স্ত্রীর হকের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে একটা সেটাগুলো যে স্ত্রীর মানে পিতামাতার সাথে স্বামীর সৌজন্য আচরণ করবে এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আলীজিবাহ বিতরে ব্রেদিয়াল্লাহু তালু একটা বিষয় প্রশ্নই করেননি আপনারা জানেন মনে হয় হাদিসটা একটা বিষয় প্রশ্ন করেন নাই সৌজন্যতার কারণে যেহেতু তার মানে মেয়ে আমার ঘরে আছে আমার শ্বশুর এই একটা বিষয় মানে মৌলিক একটা বিষয় জানা দরকার আছে অন্য লোক পাঠিয়ে মেঘদাজ করেছেন নিজে সরাসরি প্রশ্ন পর্যন্ত করেন নাই কারণ এই প্রশ্নটা সৌজন্যতা বিনষ্ট করবে বুঝে আসছে না এই জন্য শ্বশুরের সাথে সুজনতার বিষয়টা এটি অনেকটা ইসলামিক কালচারের মধ্যে অবধারিত বিষয়ের মতো নেওয়া হয়েছে কিন্তু আমরা সেগুলোকে আসলে মানে অনেক ক্ষেত্রে মানে সাংঘর্ষিকতা নিয়ে যায় কেন আমাদের দৃষ্টিভঙ্গিটা সংকীর্ণ হয়ে যায় আমরা মনে করি যে না যেহেতু তোমার বাপ মাকে তুমি খাওয়াচ্ছ এটা তো তার উপর ওয়াইফিপ সে খাওয়াতেই হবে আমার মায়ের জন্য আমি না করলে কে করবে আমার মাকে এখন ইনকাম করতে পারবে আমার বাপের জন্য আমি না করলে কে করবে কিন্তু মানে এটার উপর নির্ভর করে স্ত্রী চাপ সৃষ্টি করে না আমার পিতা যদি না দেওয়া হয় থাকে এখন দেখা যায় ঈদের সময় যদি বাপ মায়ের জন্য শাড়ি কেনে বলছে আমার আমার শাড়ি গেলে কোথায় এই নিয়ে গড়ের মধ্যে গণ্ডগোল পুরা ঈদ নষ্ট দেখেন এই জিনিসগুলো আসলে আমাদের বুঝের অভাবের কারণে হচ্ছে অন্য কোন কারণে নয় জিখা নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম ভুলে গিয়েছিলাম ঠিক আছে খাই সেটা হলো এই বাবা আমার অসন্তুষ্টির বিষয়টিও একটা আপেক্ষিক দিক আছে সে আপেক্ষিক দিকটা হলো এই অন্যায়ভাবে বাবা মা যদি কোন সন্তানের উপর অসন্তুষ্ট হয় তাকে তার এই অসন্তুষ্টিটা আল্লাহ রবুল আলমের কাছে মানে কোনো গুরুত্ব পাবে না এটা জুল এটি আল্লাহ রাবুল আলমের কাছে কোনো গুরুত্ব পাবে না এই কারণে আল্লাহ সমান ও তারা তার উপর অসন্তুষ্ট হবে না যেমন আমাদের অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বাবা মা জোর করে তার সম্পত্তি তার ছোট ছেলের জন্য লিখে দিতে বলে তার নিজের কেনা সম্পত্তি মানে ছোট ছেলের জন্য লিখে দিতে বলে এটা একটা জুলম এই লোকের সম্পত্তি আপনি কেন আপনার মানে বাবা মা এখন এই জুলুম করতে গিয়ে বাবা মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বাবা মা তার উপর ঘর থেকে বের করে নি সন্তান করে দিতে চায় তাকে এমন অবস্থা হয়ে গিয়েছে কারণটা কি কারণটা হচ্ছে এটা অন্যায় কোনো জুলমের কারণে যদি আলদার বান্দা কোনো কারণে কোনো ব্যক্তির উপর জুলুম করে অন্যায়ভাবে দাবি করে এবং এই কারণে যদি অসন্তুষ্টির বই প্রকাশ করে সেই স্ত্রীর অসন্তুষ্টিও গ্রহণযোগ্য নয় সেই মায়ের অসন্তুষ্টি আল্লাহ পাবে না আল্লাহ হাব্বুল আলমীর দরবারে মানে এই বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে তাই এই ধরনের অসন্তুষ্টির কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই যে মা বাবা মা অসন্তুষ্ট হয়ে গিয়েছে তবে আপনি নিশ্চিত হতে এই জুলম করার পরেও আপনার আচরণের কারণে যাতে পিতা মাতা অসন্তুষ্ট না হয় বুঝতে পেরেছেন কিনা আপনার আচরণ আপনি কন্টিনিউ করবেন যেহেতু আমার উপর জুন করেছে এই চলে কিভাবে দেখি এটা হলে চলবে আপনাকে আপনার নাচরণ নিশ্চিত করতে হবে যে আপনি স্থানের সাথে আচরণ করতেছেন অত্যন্ত সুন্দর ভাবে আচরণ করতেছেন জি কোন অবস্থাতেই ইসলামে সমস্ত অক্ষুতে এই মাসালা সাব্যস্ত হয়েছে অনুপস্থিত ব্যক্তির উপর इस्लाम विधान जारी जाए नहीं बिुदे फैसला कर दिया जाए नहीं कारो वक्तव्य ना सुने तरुदे फैसला कर देवें ये एके बे गर्हित निषिधा हराम जाए दी जदि मैं फैसला करते जान सिद्धान दीते सरसि दु जन के सामने वक्तव्य शुनेंक विषय एखे खुबी इम्पोर्टेंट से हलो स्वामी स्त्री कथागुलो पिछने पिछने यब्य कारण मूलत समाज फैमिल मध्य पर मध्य बड़ा समस्या तैयारी है যখনই ফ্যামিলির মধ্যে এই পিছনে কথা শুরু হবে সাথে সাথে মুখোমুখি হয়ে যাবেন ফয়সালার পদ্ধতি হচ্ছে সাথে সাথে মুখোমুখি হয়ে যাবেন স্বামী এবং স্ত্রী শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী সবাইকে যখন মুখোমুখি করে মানে বসবেন তাহলে দেখবেন যে এটা সমাধান খুব সহজ হয়ে যাবে এরই সমাধান কারণ পেছনে বক্তব্যের মাধ্যমেই মূলত মনোমালিন্য তৈরি হয়ে থাকে এটাকে কোনো অবস্থায় কন্টিনিউ করতে দেবেন না বরং এটা সরাসরি বসে ডিসকাস করলে বসে যদি ডিসকাস করেন আলোচনা করেন তাহলে দেখবেন যে এই মনোমালিন্য থাকবে না সেটা দূরীভূত হয়ে যাবে এবং আপনি সত্যিকার অর্থে মানে তাদের মধ্যে সমাধান করতে পারবেন কারণ এখানে মানে উদ্দেশ্য যদি খারাপ হয় সেটা ভিন্ন কথা উদ্দেশ্য যদি ইনটেনশনই হয় যে না মানে এই সংসার ভেঙে দিই যদি শাশুড়ির উদ্দেশ্য এই সংসার ভেঙ্গে দিই অথবা স্ত্রীর উদ্দেশ্য না কোন রকম বাহানা টাহানা করে সুযোগ টুযোগ খুঁজে দিকে চম্পাট হওয়া যায় কিনা যদি এমন উদ্দেশ্যে হয় তাহলে ভিন্ন কথা কিন্তু যদি উদ্দেশ্যে সমাধান হয় মুখোমুখি হলে দেখবেন যে এই ধরনের পিছনের কথাগুলো সব কেটে যাবে এবং সুন্দর একটা সুরাহা হয়ে যাবে যার মাধ্যমে সত্যিকার মানে মনোমালিন্য যেটা আছে সেটা দূর হয়ে যাবে এবং শান্তি আসবে সেখানে যৌথ পরিবারে থাকে মানে এই যে তাকে দেওয়া আছে তাকে পর্দায় থাকতে হয় স্বাক্ষর পরিবারের ভিতরে সেটা সেটা জুলের কিছুই না এটাকে আপনি মানে হিজাব তো জুলম নয় আপনি তো পর্দা করবেনি পর্দা করবেনি পর্দাকে যদি কোনো ব্যক্তি না পর্দা আপনি করবেনি পর্দার মানে হয়তো মানে বিভিন্ন সাইড আছে মানে আপনি তো আর মানে ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকলে একটা শালীনতা আছে নবী সাল্লাহ ইসলামকে কখনো কেউ দেখে নাই যে নবী সাল্লাহ ইসলাম মানে কাপড় ছাড়া বের হয়েছেন কখনো কেউ দেখেননি মানুষের একটা সু সৌজন্যতা সৌন্দর্য আছে তো সেটা তো আছেই হ্যাঁ একথা ঠিক বলেছেন যে পিতামাতার অধিকার আহ এর কথা আলোচনা হয় কিন্তু স্ত্রীদের ব্যাপারে মানে যৌথ ফ্যামিলির মধ্যে এই ধরনের একটু সমস্যা থাকবেই কেন এই যৌথ ফ্যামিলি সেটা আমাদের আর্থ অবস্থার কারণে অন্যথায় সৌদি আরবে যান আপনি বিয়েইটা দিবে না বৃদ্ধ হয়ে গেলেও বিয়ে দিবে না যদি তার ফ্যামিলি মানে স্ট্যাটাস না থাকে মানে গড় করার মতো বা থাকার মতো ব্যবস্থা না থাকে তার কাছে বিয়েই দিবে না বুঝতে পেরেছেন কিনা সেটা আপনার আর্থ সামাজিক অবস্থার কারণেই তো আমরা অন্যথা তো মানে এখানে দেখবেন যে এরপরে আমাদের বোনরাও শেষ পর্যন্ত আর বিয়েরও কোনো ব্যবস্থা হলো না তারপরে যারা যুবক আছে তারাও বিয়ে করতে পারলো না এই অবস্থা হয়ে যাবে যেটা সৌদি আরবে এখন হচ্ছে ব্যাপক ভাবে হচ্ছে অধিকাংশ নারীদের বিয়ে নেই অধিকাংশ যুবতীরা এখন বিয়ে নেই বিয়ে কিভাবে নির্ধারণ করে রাখছে যে এই মোহর জোগাড় করতে করতে শেষ পর্যন্ত এই লোক চাকরি করে তারপরে বিকেল গাড়ি মারতেছে তারপরে বলতেছে ভাই আমাদেরকে আজকে দশ বছর পর্যন্ত টাকা জমাচ্ছি কিন্তু বিয়ে তো করতে পারলাম না আমার সাথে আলাপ করে যে তুমি কি করো আমার বলতে তুমি কি করো আমি তো কিচ্ছু করি না আমি বিভিন্ন মাদেশায় পড়াই আর কি क्यों एखु सुविधा आज जौथ फैमिली थारे अपना छोट बाईन देवरे को কিছু সহযোগিতা আপনাকে করতেছে ঠিক না বিভিন্ন দিক থেকে সহযোগিতা পাবেন এখন আপনি যদি বিভিন্ন দিক থেকে সহযোগিতা পান সহযোগিতার সুযোগ চান তাহলে আপনাকে কিছু কষ্টও করতে হবে কিছু সারও দিতে হবে সেই সারটুকু দিবেন তবে আমরা এটা উৎসাহিত করি না আমি একথা বলি না আমি বলি যে যাদের কাছে এই ব্যবস্থা আছে এই সুযোগ আছে মানে তার ফ্যামিলিকে সে নিজে ইন্ডিভিজুয়ালি মানে সেটাকে প্রতিষ্ঠা করতে পারে স্টাবলিশ করতে পারে এবং ভিন্নভাবে থাকতে পারে তাহলে তাদের জন্য সেটা করাটাই উত্তম এটা কোনো সন্দেহ নেই আর এটা ঝুলুন নয় বরং আমরা এটা মনে করবো যে এটা আমাদেরকে মানে মেনে নিতে হবে কিছু কিছু বিষয় আছে আমাদেরকে মেনে নিতে হবে যেমন আপনার বাসা ছোট আরেকজনের বাসা বড় এটা কি আপনি বলেন যে মানে এখন স্ত্রী যদি বলে যে আমার ছোট কেন আমি আমি সবচেয়ে এটা এটা কোন দিনটা বুঝতে পারছি কিনা এগুলো এই ধরনের বিষয় আমাদের চিন্তা করার সুযোগ নেই কারণ সেখানে আমার অবস্থা সম্পর্কে আমাকে জানতে হবে আমার অবস্থাই হচ্ছে এই জি ঠিক বলেছ মায়ের দোষ তো আগে দেখবে না মায়ের দোষ বের করার মতো লোক আসলেই তো দোষ বের হবে দুটি তার বিয়াই গলত এই যে স্ত্রীদেরকে তার বিয়ে হয় হয়নি আমাদের আলোচনার মধ্যে এটি একটা ইম্পর্টেন্ট আলোচনা আলোচনা বিষয় ছিল যেটা আমরা আলোচনার মধ্যে উল্লেখ করতে পারিনি কখন এই সন্তানরা পিতামাতার হক মানে আদায় করতে পারবে কখন আপনার স্ত্রী আপনার হক আদায় করতে পারবে কখন আপনি স্ত্রীর কাছে আপনার হক আদায় করে নিতে পারবেন সেই তার্বিও আমরা আসলে দিইনি আমি আমার সন্তানকে সেই তার্বিয়া দিইনি যেই তার বিয়ে দিলে যেই প্রশিক্ষণ দিলে যে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমি আমার সন্তানের কাছে এই দাবিও করতে পারি যে সন্তান আমার হক আদায় করে দেবে সেখানেই সমস্যা হয়ে গেছে এই কারণেই মূলত আপনারা দেখবেন যে মানে মানে সমাজের মানে ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে তখনই সমস্যা তৈরি হয় তাকে যখন ওই তার বিয়ে না নিয়ে সেই আমরা মনে করি যে না আমরা ইসলামাইজড হয়ে গেছি এখন নতুন নাম দিয়েছে এটা ইসলামাইজড হয়ে গেছে বুঝলেন না প্রত্যেকটা জিনিসের আগে ইসলাম শব্দ লাগাই দিলেই দেখুন না ইসলামী দোকান সেই স্টাইলটা হচ্ছে এই মনে করেন একটু মানে এটা অনেকটা স্বহীনতার মতো পর্দা কিন্তু আপনার অনেক অল্প জুলুম বলেছেন একজনের যাই হোক মানে বোরকা টোরকা বোরকার আছে বোরকা টোরকা যদি ভালো একটু পরে টোরে মনে করি তিনি খুবই মাশাল বোরকা টোরকা করে পদ্মানুসীন পদ্মানুসীন হয়েছে আসলে কথা হচ্ছে পর্দা তো তৈরি হয় নাই অন্তর্ত তো সেইভাবে আমরা সত্যিকার ভাবে ইসলামকে অ্যাকসেপ্ট করিনি এখন যদি আপনি যে কোনো ব্যক্তির দোষ বের করতে শুরু করেন আমার দোষ বের করা শুরু করেন দেখবেন যে দোষের আর শেষ নেই এই জন্য দোষ বের করার জন্য আমরা কাজ করব না আমি অনুরোধ করব যদি কোনো বোন এই ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে তিনি ভুল করছেন একটা মহিলার দোষ হতেই পারে আর বিশেষ করে কোনো মা যদি বৃদ্ধ হয়ে যায় তার শত দোষ হবে এটা আপনারা অস্বীকার করা কোন সুযোগ নেই কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষের সবকিছু ভালোভাবে সেই সেন্স অনুযায়ী তিনি কাজ করতে পারেন না হক অনুযায়ী যেভাবে করা দরকার সেভাবে করতে পারেন না বুঝে আসছে কিনা তিনি খেতে বসলেও অনেক সময় দেখা যায় যে মানে সে খাওয়ার মধ্যেই তার ভাত পড়ে যাচ্ছে যেহেতু তার বয়সের কারণে কিছু ত্রুটি হতেই পারে এখন যদি প্রত্যেকটি পদে পদে আপনি ত্রুটি বের করার জন্য চেষ্টা করেন তাহলে হাজার ত্রুটি বের করবেন এই ত্রুটি বের করে ইসলামের কাজ নয় বরং আমার ভাই এবং বন্ধুদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো না করে বরং তার আচরণকে আপনি মেনে নিয়ে তাকে আরো একটু সমৃদ্ধ করার জন্য চেষ্টা করুন তার যদি কোনো ভুল থাকে তাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করুন ভাই তাকে আপনি মানে যে এভাবে এভাবে করেন এভাবে এভাবে করেন তাকে কাজের জন্য মানে আপনি দেখান এইভাবে কাজগুলো করেন তাহলে দেখবেন যে হয়তো अनेक उन्नत हो जा मानी तरह कदे दायित्व पालन मध्य और एक तो सक्रिय होलत सूमिका की भूमिका सतान तो दिन मानी इगनोर करते परा मा के अस्वीकार कर मतलब सूझ सन्तानी कारण य मेर पेटे तो से साढ़े नय पर मेर पेटे तो ये अस्वीकार करवीकार कर मतलब सूझ नहीं যেহেতু তাকে এটা অস্বীকার করার মতো সুযোগ নেই সেহেতু সন্তান মায়ের যত দোস্তুটি আছে সব দোস্তুটির ক্ষেত্রেই এই সব মেনে মাকে সম্ভব হলে সংশোধন করবে সম্ভব না হলে সেটাকে বরদাস্ত করা তার উপর ওয়াজিব হয়ে যাবে সেটাকে বরদাস্ত করা তার উপর ওয়াজিব হয়ে যদি দোস্তুতি থাকে আর যদি মনে করে যে না আসলে এই দোস্তুটি সবগুলো মেকি সে বানানো হয়েছে উদ্দেশ্যে খারাপ বুঝে আসছে কিনা তাহলে সন্তান সেই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবে মানে সিদ্ধান্ত নিয়ে মাকে ইগনোর করার সুযোগ নেই আবার সিদ্ধান্ত নিয়ে যদি স্ত্রীকেই মানে ছেড়ে দেয় তাহলে একদিন হবে যে এই স্ত্রী আবার তাকে জাহার নামের দিকে ঠেলে দিবে কারণ যে মা থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে সে তাকে জাহার নামের দিকে ঠেলেতেও মানে দ্বিধাবোধ করবে না যেহেতু তার বিয়ার অভাব আছে সেই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিবে যাতে করে স্ত্রীকেও মানে কন্ট্রোল করতে পারে স্ত্রীকেও নিয়ন্ত্রণ করতে পারে এটি মূলত একজন হাজক সত্যিকার বুদ্ধিমান ব্যক্তির ज्ञान परिचय ये से कंट्रोल करते परिवार परिजन के मैनेज करते सिसटेम जो सत्यारे को व्यक्ति माननीलबि करते रसुलना अनुजी से आने देखें रसुल्लम की मैनेज कर ललन अपना घटनार मध्य आसें रसुल्लम से बाटी भेजे फिलल ठीक है बाटी भेजे फेले क्योंकि रसुल्लम से मैनेज करलें जिसटे रसुल्लाउल इ्लम जो इर मध्य और कोथा আর কোন নতুন সংযোজন এর মধ্যে না আসতে পারে সেটাকে আস্তে করে সুসাল্লাহ ইসলাম পরিবর্তন করে দিলেন এই জন্য কোন অবস্থা তৈরি হলে সেটা ম্যানেজ করাটা একজন স্বামীর দায়িত্ব তিনি সেভাবে ম্যানেজ করবেন রাখতে এখন এটি নিয়েছে না আপনি ভুল করতেছেন না তাদেরই ভুল আর রাসুল্লাহ ইসলাম তো বলে দিয়েছেন আল্লাহলুকের কোন আনুগত্য নেই হবে না। সুতরাং যদি তারা নিষেধ করে থাকে এটা ভুল করতেছেন তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করুন এই নিষেধ করা তাদের অধিকারের বাইরে এই নিষেধ তাদের কি অধিকারের বাইরে যেমন আপনাকে মসজিদে আসতে যদি নিষেধ করে এটা তাদের অধিকারের বাইরে এই অনধিকার চর্চা করলে তারা জুলম করলো আপনার উপর এবং এই অসন্তুষ্টির কারণে আপনার কোনো ক্ষতি হবে না বরং তারা ক্ষতিগ্রস্ত হবে তারা ক্ষতিগ্রস্ত আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে যদি কোনো পিতামাতা প্রতিবন্ধকতা তৈরি করে সেটা মানার কোনো সুযোগ নেই বরং পিতামাতাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন কিন্তু তাহলে আপনার অবস্থান কী হবে আপনার অবস্থান হবে কোরআন এবং হাদিস আপনি সৌজন্যতার সাথে তাদেরকে বলবেন যে আমি কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে পাচ্ছি এবং আপনাদের এই কথাটুকু আসলে আমি কিভাবে মানব সেটা বলেন এখন আমার উপর আপনারা রাগ করবেন না যত সুজনতা আপনি তাদের সাথে করতে পারেন তাদের সাথে দুর্ব্যবহার করেন আপনার ফাসেক আপনার ইসলাম বিদ্বেষী এভাবে তাহলে আপনি যেটা করলেন সেটা হল তাদের সাথে আপনার আচরণ নষ্ট হয়ে গেল হ্যাঁ তাদের সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেল সেটা আপনি করবেন না বরং অত্যন্ত সুজনতার সাথে তাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন তবে আপনি সঠিক পন্থার উপর আছেন আমার পিতামাতা করেছেন বহু বছর হল সম্প্রতি আমি করেছি আমার জীবিত আছেন এখন যদি আমি এবং আমার স্ত্রী আলাদা বসবাস করি তাহলে কিভাবে আমার তার বাবা মায়ের কথা তার কর্তব্য পালন করবে আর আমার করণীয় কি হয় বলছি এটা আলোচনা হয়ে গেছে না না এটা আলোচনার মধ্যে সৌজন্যতা ইংরেজিতে প্রশ্ন And father mother in law both required assistance depending upon necessity in this case the woman to whom has uh, who has to give the priority in some uh, part of it mari baba maa nije baba maa me ebong shoshur shashuri sob dujoner er assistance dorkar ba dujone dependent रे, स्पष्ट है ना स्पष्ट है ना गेसे निजे पितामा के ही प्राधान्य दीते कार हक हो तरह एन आपनी जो देखें स्त्री पितामाओ आसले बड़े मैंने समस्या मध्य आपनारदी साधे थे समर्थ्य थे तो कजटुकू जो आनी करें तो आत्तम क्या करल सबसे भलो काज करुजर पितामा केाधान्य दी सबसे बेसि जेहेतु ये अपनार्पर सर्वप्रथम वजीब মানে স্ত্রীকে আলাদা বাসা করে দিলেন স্ত্রী থাকলো সেখানে আর আপনি আপনার পিতামাতার সাথে থাকলেন মাঝে মধ্যে স্ত্রীর হক আদায় করার জন্য মাঝে মধ্যে স্ত্রীর হক আদায় করার জন্য আপনি গেলেন এই চল্লিশ দিনে একবার গেলেই চলবে এটা কঠিন প্রশ্ন এটা আসলে কঠিন প্রশ্ন কারণ হলো মানে বাহিরের লোক যাদের সাথে মানে বেগানা লোক যদি থাকে ঘরের মধ্যে তাদের সাথে পর্দা মেনটেন করাটা আসলে কঠিন বিষয় সেক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবেন একেবারেই মানে আমরা এই কথা বলতে পারবো না যে আপনি একশো পার্সেন্ট পর্দা পালন করতে পারবেন শালীন পর্দা মেনটেন যতটুকু সম্ভব ততটুকু করলেই আল্লাহ শুভানও তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের সাধ্যের বাইরে তো আল্লাহ তারা আমাদেরকে তাকলিফ দেন না আপনি যথাসম্ভব চেষ্টা করবেন পর্দা মেনটেন করার জন্য মানে সেক্ষেত্রে যতটুকু সম্ভব কিন্তু আপনি এটা মানে পর্দা মেনটেন করতে গিয়ে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন যে মানে চলাই অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে এটা মানে আপনি নিজের উপর একটা বড় কঠিন জিনিস নিয়ে আসলেন চেষ্টা করবেন যথাসম্ভব বিপরীতে পিতামাতার প্রতি দায়িত্ব পালনের কারণে অপর সন্তান তাদের সাথে থেকে গেলেন কিন্তু তাও পিতামাতা তার প্রতি খুশি হয় এতে কিভাবে সন্তান প্রবল পাবে মানে সন্তানের সান্তনাটা কোথায় থাকতে সান্তনা হচ্ছে একটাই আপনার কাজগুলো নিকামল হিসেবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হচ্ছে এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে যতটুকু আপনি করতেছেন এগুলো সব আপনার নেকামল হিসেবে ইনক্লুড হচ্ছে এবং এগুলোর প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন নগদ পেয়ে যাবেন দুনিয়াতেও আল্লাহাবুল আলমিন নগদ দেবেন আখেরাতেও আল্লাহ কাছে এগুলো প্রতিদান পাবেন সান্তনা এটাই সুতরাং এই কাজ আপনি করে যান দেখবেন যে আল্লাহ আবুল আলমিন আপনাকে দুনিয়াতেও সাহায্য করছে আখেরাতেও সাহায্য করছে কারণে আপনার কোনো ক্ষতি হবে না পিতামাতা যে জুল করছে সে তার জন্য আপনার কোনো ক্ষতি হবে না অনেক সময় দেখা যায় এটা আমাদের সমাজের মধ্যে আছে পিতামাতারা কেন যিনি কি কারণে এটিও সংকীর্ণতা যে ছোট ছেলে হলে মানে সেই মনে হয় যেন সন্তান আর বাকিগুলো হলে মনে হয় যেন এগুলো কোনোখান থেকে মানে তালাশ করে বের করে নিয়ে আসতে গিরাকে জানে ব্যাপারটা করে এটা বলতির সন্তানের প্রতি ইনসাফ করা নির্দেশ না ওলায় তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো সন্তানদের হক সমান ভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তালা আমরা সবাই উপকৃত করছি জানে আপনি আমি জানি না কোথাও কোনো বিজ্ঞাপনের মধ্যে দেখি না যে বিয়ে করতে কারা চান আপনারা এই সার্টিফিকেট নিয়ে আসবেন এমন দেখছেন কিনা আপনারা হ্যাঁ ন্যূনতম যোগ্যতা আছে কিনা বিয়ের জন্য আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে না ট দেখাতে হয় বিয়ের জন্য যোগ্যতা হচ্ছে আপনি সক্ষম ব্যক্তি বিয়ে করার মতো ক্ষমতা রাখেন সামর্থ্য আছে অর্থনৈতিক আপনি বিয়ে করতে পারেন এর জন্য আপনার সার্টিফিকেটের কোন দরকার নেই কোনো যোগ্যতা দরকার একটাই যোগ্যতা আপনি সক্ষম ব্যক্তি বিয়ে করতে পারেন অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে আপনার যথেষ্ট আসল উল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যুবক সমাজ তোমাদের মধ্যে যার মানে অর্থনৈতিকভাবে বিয়ে করার মতো সামর্থ্য আছে এবং শারীরিকভাবে সামর্থ্য আছে ফাল ইয়ে সেজন্য বিয়ে করে সে সেজন্য বিয়ে করে সুতরাং এটি এটাই হচ্ছে ইসলামের মৌলিক যোগ্যতা সেক্ষেত্রে আপনার যদি মানে মোহর যতটুকু স্বার্থে আছে ততটুকু দিলে যথেষ্ট হয়ে যাবে এখন আপনার যদি দেখেন যে দুশো টাকা দেওয়ার মতো আছে নগদ দুশো টাকা পকেটে করে নিয়ে গিয়ে বিয়ে করে চলে আসলে না সুবিধা কিন্তু নিষেধ দেখি কিন্তু যদি না এক লক্ষ টাকার মতো আছে দিয়ে যান যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই যথেষ্ট এরপরে রসুল আল্লাহ সাল্লামের কাছে আসতে বিয়ে করতে চায় আপনার মতো একজন করতে চায় কিচ্ছু নেই বলে হালমা আকাশাই আল্লাহ রাসুল কিছু তো নাই তুমি কোরআন শিব জানো কিনা কোরআন শিব জানে কিছু ঠিক আছে কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে দিলাম বুঝতে পেরেছেন এত সহজ করেছেন রাসুল সোল্লাবুল ইসলাম বিয়েটাকে এত সহজ করেছেন কিন্তু আজকের বিভিন্ন সামাজিক স্ট্যাটাস তথাকথিত সামাজিক মর্যাদার নাম দিয়ে মানে মহারানাকে উল্লেখ করেছেন তিনি বলেন যে অমরবুল খত্তা হে যুবক সমাজ তোমরা হয়তো বিয়ে করবে অন্যথায় আমি তোমাদেরকে বলছি তোমরা খারাপ কাজে লিপ্ত বিয়ে করবে না যেহেতু তোমাদের শারীরিক চাহিদা হচ্ছে তোমরা বিয়ে করা তোমরা যদি বিয়েতে বিয়ে না করে থাকো তাহলে তোমরা কোনো খারাপ কাজে লিপ্ত আছো এছাড়া আমি আর কিছু মনে করি না তোমরা বিয়ে কেন লিপ্ত হচ্ছো না আজকে দেখা যায় যে যুবকরাই বিয়ের ব্যাপারে অনিহা অনীহা তৈরি হয়েছে কেন আপনারা মনে করেন কোনো কারণ আছে কি না কারণ ছাড়াই তৈরি হয়েছে নিশ্চয়ই নিশ্চিত কোনো কারণ এর মধ্যে আছে যে কারণটি হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় বুঝতে পেরেছেন সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় এজন্য আমরা বিয়ে করবো আমাদের সামর্থ্য থাকলেই সেক্ষেত্রে মহর যেটাই হোক না কেন মোহর যথাসম্ভব নগদ আদায় করা এটা হচ্ছে সূরিয়ার বিধান নগদ আদায় করতে না পারলে বাকি থেকে যাবে কবে আদায় করবেন সেটা নিশ্চিত করবেন ক্ষমা টমা চাইবেন না এত নিচে নামেন কিভাবে ভালো আসার কথা শোনাব শোনা কিনা সময় কথা আছে না রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে আহমেদ সৈহাদিসের মধ্যে এসেছে রাসুলুল্লাহ বলেন কারো যদি সন্তান মানে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায় কেয়ামত উদ্দিন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানে অধিকার দিবে সুপারিশ করার জন্য তাদের মধ্যে সেও অধিকার পাবে তার পিতামাতার জন্য সুপারিশ করতে সুপারিশ করার জন্য অধিকার পাবে সুতরাং আপনার জন্য আপনার এই সন্তান অধিকার পাবে আল্লাহ কাছে সুপারিশ করার জন্য এ বিষয়ে সফর মধ্যে এবনুল জজির রহমতুল্লাহ উল্লেখ করেছেন তিনি এবনুল মুবারক রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহুল মুবারক রহমতুল্লাহ ইমাম আবহানী রহমতুল্লাহর ছাত্র এবং আহরুল হাদিস মহাদিসিনের মধ্যে সবচেয়ে বড় মহাদিসদের মধ্যে একজন ছিলেন ইরাকের আব্দুল্লাহম মুবারাক রহমতুল্লাহ তিনি বলেন তিনি তার জীবনের শুরুতে যত খারাপ কাজ আছে যত অবৈধ খারাপ কাজ আছে মদ থেকে আরম্ভ করে নারী থেকে আরম্ভ করে সমস্ত কাজের সাথে তিনি জড়িত ছিলেন সমস্ত অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন কিন্তু আল্লাহ আল্লাহবুলের মেহের বাণীতে তার তিন বছরের মেয়ে ফাতেমা যখন মারা গিয়েছে এই মৃত্যুর পরে তিনি একদিন স্বপ্নের মধ্যে একটা বিশাল স্বপ্ন দেখলেন যে স্বপ্নের মূল বক্তব্য হচ্ছে এই অনেক দীর্ঘ ঘটনা ঘটনা মূল বক্তব্য হচ্ছে এই मे मैं तरह सुपारिश कर क्या मैदान ताके, ताके आल्लाबुल आलम से सुपारिश करते जहां नाम मुक्त करारे एग् आससे जहार नाम मुक्त करार चेषा कर देते चे। पेलें तक मे जिज्ञेस कर लुमी हमार मे फातेमा नये हाँ अमी तो फातेमा मृत्यु तक घटना जानार पर তখন তার মেয়ে বললেন যে আল্লাহ তারা তো কোরআনের মধ্যে বলেছে সময় হয় নাই যে আল্লাহ তাদের অন্তর বিগড়িত হবে তুমি এবং মুবারক কি এখনো সময় করা নাই যে তোমার ইমানের দাবিতে অন্তরপক্ষে আল্লাহর জন্য তোমার অন্তরকে বিগড়িত করবে এবং মুবারক রহমতুল্লাহ বলেন এই স্বপ্ন দেখার পর থেকে আমি নিজেকে বুঝতে পারলাম যে আমি বিশাল বুলের মধ্যে আছি সেখান থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম বের হয়ে গেলাম আল্লাহ রাসুলসাল্লাহ আলিসের হাদিস জানার জন্য জ্ঞান জানার জন্য শেষ পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলমদের মধ্যে একজন আব্দুল্লাহম্বারাক রহমতুল্লাহ হয়েছেন এই জন্য কোনো সন্তান যদি মারা যায় কম বয়সে সে কে আমাদের দিন আল্লাহ রবুল্লা আলমের কাছে সুপারিশ করার জন্য চেষ্টা করে শুধু তা নয় বরং এই সন্তান নিজের পিতাকে অথবা নিজের পাতাকে মাতাকে জাহার নাম থেকে বাঁচা বাঁচানোর জন্য তার প্রচেষ্টা থাকে প্রচেষ্টা থাকে এই আব্দুল্লাহম মুবারক রহমতুল্লাহর জীবনীর মধ্যে এ কথাটি উল্লেখ করেছেন এবং জজির রহমতুল্লাহ যার মাধ্যমে এটি প্রমাণিত যে আসলে সন্তানরা মানে দিন সুপারিশ করবে বরং রসুরুল্লাহ সাল্লাস্লাম থেকে আরেকটি কোনো ব্যক্তির যদি তিনটি সন্তান মারা যায় রসুল উল্লাহ সাল্লাম বলেছেন এটি নাম থেকে তাকে প্রতিবন্ধক করে নেবে জাহার থেকে জিজ্ঞেস যদি দুটি সন্তান মারা যায় যে তাকে জাহার নাম থেকে প্রতিবন্ধক হবে সুতরাং কারো সন্তান যদি মারা যায় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় এটি তার জন্য বড় সুখের বিষয় আপনারা ধৈর্য ধারণ করুন সাফ করুন সব আশা করুন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই এই প্রতিদান দেবেন যে সারাদিন গরমের মাঝে কাজ করা রান্না করা একটু সামনের জন্য সাজার জন্য ঠিকমতো মতো থাকার জন্য একটা রুমে আটকে রেখা বলুন না ইসলামের এক নাই প্রশ্ন সব এটা সম্ভব না ঠিকই বলছে আমি তো সারাদিন আপনাকে নেকাপড়ে থাকতে বলিনি আপনি এটা কিভাবে মানে কোন মানে ভিত্তিতে আপনি বের করেছেন জানি না সারাদিন নেকাপ পরে থাকবেন কেন আপনি ঘরে থাকলে তো নেকাপড়ার কোনো দরকার নেই কিন্তু কোনো কারণে যদি সেই ব্যবস্থা আপনাদেরকে করে নিতে হবে আপনার ঘরে যদি মানে বেগানা কোনো লোক থাকে তাহলে তার জন্য সেই ধরনের একটা ম্যানেজ আপনাকে করে নিতে হবে কিন্তু আপনি সারাদিন ঘরের মধ্যে রেকআপ করে থাকুন তো অবশ্যই আপনার জন্য কিছু কষ্ট হবে কিন্তু এই কষ্ট যদি কোনো আল্লাহর করে থাকেন কোন কারণে করে থাকেন সেটা হয়তো কোনো সমস্যার কারণেও হতে পারে যদি করে থাকেন তাহলে অবশ্যই তিনি পাবেন সন্দেহ নয় এটা এটা এই কাজটা জুলুপ নয় কোনো আমরা তো মানে সমস্যার সৃষ্টি হলে যেমন আপনি মানে দেখা যায় যে হসপিটালে গিয়ে তো আপনি জীবনযাপন করতে পারবেন যদি আপনি অসুস্থ হন আপনি হসপিটালে গিয়ে থাকেন তাহলে সেখানে তো আপনাকে কি করতে হবে থাকতে হবে না তাহলে সেখানে থাকতে হলে তো আপনাকে কিছু কষ্ট করতে হবে এটা শুনি অবস্থার কারণে যদি কোনো ব্যক্তি অবস্থার শিকার হয় এই কাজ করে থাকেন এটি তার জন্য জুলুম নয় বরং এটি তিনি অবশ্যই এর জন্য সব পাবেন তবে আমি কথা বলি না যে আপনি মানে চব্বিশ ঘন্টায় মেকআপ করে থাকেন চব্বিশ ঘন্টায় একবারে মানে হাত মুজা পা মোজা ইত্যাদি লাগায় এটা কষ্টকর কোনো সুন্দর এটা কষ্টকর আমরা এর উত্তরণের পথও বলেছি বের হওয়ার পথও বলেছি কিন্তু সম্ভব নয় যাদের যারা এর থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নেই আমরা এই কথা তাদের জন্য বলেছি যে এর থেকে বেরো হওয়ার কোনো সুযোগ নেই তাহলে সে শালীন সুন্দরভাবে যতটুকু সম্ভব পর্দা করবেন এটা হল ইসলামের বিধান থাকে যারা কেউ হয়তো চাকরি বা ব্যবসায়ী একটি ছেলে ইসলাম মেনে চলতে চায় কিন্তু সে পরিবারের সবাইকে নিয়ে ভালো সম্পর্কের মধ্য দিয়ে এই অর্থ ইসলাম মানে আসলে কোনো খোঁজ খবর নেই সুদের সাথেও সম্পর্ক খারাপ কাজের সাথেও সম্পর্ক লেনদেন খারাপ তারপরে হারামের সাথেও সম্পর্ক কিন্তু বলে যে আমি মুসলমান ইসলাম মানে এই ইসলাম আসলে যথেষ্ট নয় এই ধরনের কোন পরীক্ষার মুখোমুখি যদি কোন বাই হয়ে যান তিনি যথাসম্ভব সুজনতা রক্ষা করে নিজের জীবন জীবনযাপনকে পরিপূর্ণ ইসলামী জীবন যাপন করার জন্য তার জন্য যাই যাচ্ছে তিনি ইসলামী জীবনযাপন করার জন্য একটা ইসলামী জীবন জীবনযাপন করার জন্য একটা মানে সেপারেট ব্যবস্থা ম্যানেজমেন্ট করতে করতে পারেন কারণ হলো মানে এভাবে আপনি যদি থাকেন তাহলে আপনি সত্যিকারভাবে ইসলামী জীবনযাপন করতে পারবেন না যেমন যারা সুদের সাথে সম্পৃক্ত আছে এখন যদি আপনি নিয়মিত তাদের সাথে মানে এগুলো করেন অথবা হারাম ব্যবসার সাথে সম্পৃক্ত আছে अथवा मैं समस्त हराम क्या संपृक्त आज नियमित उठा पसा कर छड़ते हैं मानी अथवा अपनी तक छाड़ते हैं मैंने अपनी इसलम के रक्षा करार्जी तक के छाड़ते हैं जदि तक रक्षा करते चानी आपके इसलम छाड़ते कितु कोवस्थाते ही ईमानदार व्यक्ति इसलमाम विधान लंघन करारो सूझ नहीं सूज नहीं सूतरा आपके से क्षेत्र अत्यंत सौज्यतारे मैं तक छाड़ व्यवस्था करते हैं সেটা আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে কিভাবে সেটা সম্ভব সেভাবে করার জন্য চেষ্টা করবেন কিন্তু অসজন্যতা কোনোদিন বিশেষ করে পিতামাতার সাথে হবে না তবে বাইদের সাথে ইসলামিক কালচার হচ্ছে কি সেটা হচ্ছে তাদের সাথে সমস্ত লেনদেন হবে মানে এহসান লেনদেন সমস্ত আচার আচরণ হবে এসান মানে অনুগ্রহের আচরণ তাদের প্রতি কোনো ব্যবহার করেন সেটা অনুগ্রহের ভালো অনুগ্রহ করবেন সুন্দর আচরণ করবেন এটাই কিন্তু তাদের কোনো হক আপনার উপর ওয়াজিব নয় আর আপনার উপর তাদের কোনো হক নেই সুতরাং সেক্ষেত্রে আপনি তাদের সাথে ভালো আচরণ করেন অথবা বিচ্ছিন্ন হন কোনো অসুবিধা নেই কিন্তু পিতা ব্যাপারটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি তাদের সাথে কোনো আচরণ করছেন না এটা আপনাকে নিশ্চিত করতে হবে আমাদের বাবা মায়ের থেকে পড়াশোনা করার এই অবস্থায় কিভাবে আমরা বাবা সেবা করতে পারি বাবা মাকে থাকতে হয় বাবা নির্দেশ দেয় আপনার জন্য উত্তম হচ্ছে পড়াশোনা করা আর যদি বাবা মা বলে যে না তোমার বড়ারও দরকার নেই কিছু দরকার নেই তুমি চলে আসো সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন যে না আমার পড়াশোনা করা দরকার আর তারা যদি রাজি হয় তাহলে আপনি পড়াশোনা করবেন কিন্তু আপনার এখানে পড়াশোনার যেহেতু তারা চাচ্ছে আপনি পড়াশোনা করেন তাদের কিছু কষ্ট হলেও তারা সেটা মেনে নিচ্ছে তাহলে আপনার জন্য এটা না আপনি এটা করতে পারেন আর আপনি পড়াশোনা করে চেষ্টা করুন তাদের সাথে সদ আচরণ করার জন্য তবে এক্ষেত্রে দেখা গিয়েছে যে সালাহ আমার দ্বারা সাব্যস্ত হয়েছে কখনো কখনো তারা মানে মৌলিক যে জ্ঞান আছে এই জ্ঞানের অতিরিক্ত জ্ঞান লাভের ক্ষেত্রে পিতামাতার হককে প্রাধান্য দিয়েছে পিতামাতার হককে প্রাধান্য দিয়েছে সেটা নির্ভর করছে অবস্থার উপর হাদিস তো আমরা বলে দিয়েছি যে ব্যক্তি মানে এই এটা পছন্দ করে যে তার নিজিকের মধ্যে প্রবৃদ্ধি হোক তাহলে সে যেন পিতামাতার সাথে সদ করে পিতামাতার সাথে সৎ করে পিতামাতার সৎ ব্যবহার করার বিষয়টি রিজিকের মধ্যে সমৃদ্ধির বিষয় আসলে উল্লাহ আসলাম থেকে রিজিকের সমৃদ্ধিটা কি সেটা অনেক কথা সেটা হলো কেউ কেউ বলেছেন রিজিকের সমৃদ্ধি হচ্ছে বরকত রিজিকের মধ্যে প্রাচুর্য এসে যায় যেমন আপনি দুইশো টাকা ইনকাম করলে যে সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন আরেকজন দশ হাজার টাকা হয়তো সুন্দর জীবনযাপন করতে পারেন মানে আল্লাহ রব্লি রিজিকের বরকত দেন পাঁচুর যেভাবে দিয়ে দেন রিজিকের বরকত কি রিজিকের বরকত হচ্ছে যে আপনার আপনার কাছে একশো টাকা ইনকাম করেছে দেখেন যে আপনি খরচ করে তারপরে আরো রয়ে যাচ্ছে খরচ করে আপনার কাছে থেকে যাচ্ছে আরেকজন দেখেন যে দশ টাকা ইনকাম করার পরে বুঝলেন না সেই মাসের শেষে আরো তিন টাকা বাড়ি তার লোন করতে হয় রিজিকের বরকত বিভিন্ন অর্থে রয়েছে বুঝতে পারছি কিনা এটাও সরাসরি আহুলিশ মহাদিশালাম বলেছেন যে রিজিকের বরকত বলতে তার রিজিকের জন্য পথ আল্লাহ রব্বুল আলমিন উন্মুক্ত করে দেন দেখা যায় যে মানে তার জন্য বলতেছে যে আপনি কিছু সহযোগিতা করেন একটা দুইটা চাকরি না কেউ আছে দুই তিনটা চাকরি করে তারপরে আবার আরো কিছু চাকরি তালাশ করতেছে বলছে ভাই আপনি আমাদের সাথে কাজ করেন কিন্তু সুযোগ নেই বুঝতে বুঝতে কেন যেহেতু আল্লাহ রাবুল আলমিন তার জন্য বরকত মানে নির্ধারণ করে দিয়েছেন এই জন্য আমরা যদি এই ধরনের কাজ করি দেখবেন যে আপনাদের পথ খুলে আসবে অনেকে আছে নিজেকে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে শেষ বা চাকরি হয় না চাকরির জন্য দৌড়াহ দৌড়াতে শেষ আবার অনেকে আছে যে চাকরি তাকে দৌড়াতে শেষ করে ফেলতেছে তো এই জন্য কেন এটা আল্লাহ রবুল্লা আলম যেহেতু বরকত দিয়েছেন এই বরকতের কারণে এই জন্য চাকরির পিছনে দুনিয়ার পিছনে যারা লিলিয়ে যায় বুঝলেন তাদের অবস্থা এক আর যারা আল্লাহর পিছনে লালিয়ে যায় দুনিয়া আখেতের পিছনে লেিয়ে যায় তাদের অবস্থা ভিন্ন দেখবেন যে তাদের পিছনে দুনিয়া এইভাবেই থাকে ধরতেই থাকে তো এটা আল্লাহ তালা এই ব্যবস্থা করে থাকেন এই প্রবৃত্তিটুকু এই বরকরটুকু আল্লাহ তালা মানুষের রীতি দিবেন মানুষের জীবনের মধ্যে দিবেন আপনার শুনলে আশ্চর্য হবেন ইমাম নবী রহমতুল্লাহ কত কত বছর মারা গেছেন পঁয়তাল্লিশ বছর আমাদের তো বছর এক্সিট করে গেছে। কিন্তু পঁয়তাল্লিশ বছরের মধ্যে এমন লেখা এই উম্মাতের জন্য লিখে গিয়েছেন যে আমাদের অনেকের এই বয়সে আমরা এতটুকু পড়িও নাই लाजे बरकत दिए समि दिए कि सम जीहतु एर पीछने क्या करल्ला तला बरकत दिए बरकत हरकत हेटाई माननी आल्प समय मध्य मृत्यु हो गए পঁয়ত্রিশ বছর বয়সে মারা গিয়েছেন অথচ আল্লাহ রাসুল সালের সময় আল্লাহ তাকে মানে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য গভর্নর হিসেবে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন তারপরে পঁয়ত্রিশ বছর বয়সে মারাও গিয়েছেন বুঝতে পেরেছেন কিনা এটা সমৃদ্ধি আল্লাহ রাবুল আলমীর জীবনের মধ্যে সমৃদ্ধি দেন বয়সের মধ্যে সমৃদ্ধি দেন এবং কাজের মধ্যে সমৃদ্ধি দেন বরকত দেন এটা আল্লাহ রাবুল পক্ষ থেকে হয় তাকে এবং সেই বরকত এখানে বোঝানো হয়েছে সালাম দিলেন সৌজন্য করলেন এমন একটা টাকাও দিলেন না মানে সুন্দরভাবে গেলেন সবাই মানে দেখা করলেন মানুষের বাসায় চলে যান একেবারে এটাকে মিষ্টির পেকের টেকেট নিয়ে আর মায়ের বাড়িতে চলে গেলেন মিষ্টির প্যাকেট থেকে কিছুরা হ্যাঁ একবারে ঝরে ছিলাম একটা দিয়ে মা কেমন আছেন আপনি ভালো আছেন মানে আপনার জন্য সব কিন্তু আসলে কিচ্ছু না ঠনঠন বুঝে আসছি কিন্তু এটা হল এটা লৌকিকতা লৌকিকতার এখানে কোনো অবকাশ নেই সার হচ্ছে যেমন মুখিক সৌজন্যতা তেমনি তাদের প্রয়োজন আমি বলেছি তাদের প্রয়োজনগুলো পূরণ করে দিতে হবে তারা যদি কোনো দাবি করে থাকে সেই দাবিটাও আপনাকে পূরণ করতে হবে সেই দাবিটুকু তাদের পূরণ করতে হবে সৌজন্যতা বলতে যত জিনিস আছে সব কিছু সদ্ব্যবহার বলতে যত জিনিস আছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত এর মধ্যে অন্তর্ভুক্ত যদি তাদের অর্থনৈতিক কোনো চাহিদা দরকার হয় সেটা আপনাকে পূরণ করতে হবে এবং এই কথাটা এই বললাম অর্থনৈতিক বিষয়টি এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখা যায় যে পিতামাতা অনেক সময় সমৃদ্ধ আলহামদুলিল্লাহ এরকম অনেক আছে যে তাদের অর্থনৈতিক দিক থেকে তাদের অনেক সমৃদ্ধি আছে তাদের টাকা পয়সা আছে কোনো সমস্যা নেই আপনার কাছে টাকা পয়সা দরকার নেই সেক্ষেত্রে আপনার উপর ওয়াইজিভ নয় আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করা কিন্তু আপনি সন্তান হিসেবে মানে তাদের জন্য আপনার ওয়াইজিভ না হলেও সন্তান হিসেবে যদি আপনি তাকে দুই টাকা দিয়ে আসেন দেখা হলে দুই টাকা দিয়ে আসলেন তাহলে আপনার প্রতি আর তার সন্তুষ্টি বাড়বে না আপনার প্রতি তার একটা চিম্পিতি বাড়বে এবং যে আমার সন্তান আমাকে আমার কাছে টাকা আছে তার তারপরেও আমার সন্তান আমাকে টাকা দিয়ে গেছে বুঝতে পেরেছে কিনা এটা একটা বড় ধরনের বিষয় এজন্য সন্তানরা পিতামাতাকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট সন্তানরা দিবে এটাই হচ্ছে মূলত বিধান এটাই হচ্ছে এসান এবং এসান প্রতি মূলত এখানে এটাই বোঝানো হয়েছে সেক্ষেত্রে কোন ধরনের দুর্ব্যবহার করা যাবে না কোনো ধরনের ধমকাধুমকি করা যাবে না যদি যেই সমস্ত ব্যবহারের কারণে তাদের অন্তরের মধ্যে কষ্ট আছে সেই ধরনের কোনো ব্যবহার তাদের সাথে করা যাবে না এর মধ্যে সবচেয়ে উত্তম উত্তম বিষয় হচ্ছে তাদেরকে গালিগালাজ করা যাবে না এটা একেবারেই সমস্ত ওলামায় কাম তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন গালি গালাজ করলেন বললেন যে আমি তো তাদেরকে মারিনি গালিগালাজ করছি তাহলে এই আচরণ সুন্দর হল না এটাই এই স্থানের পরিপন্থী কোনো সময় গালিগালাজ করা যাবে না পিতামাতাকে অভিশাপ দেওয়া যাবে না এগুলো নিষিদ্ধ এগুলো জায়স দিই এগুলো করা যাবে না বাবা মার তো বিয়ে দিয়ে দেওয়ার বিষয় নেই এটা বাবা মার বিয়ে দেওয়ার বিষয় নয় বুঝে আসছে এটা আমাদের সামাজিক ব্যবস্থা এটা তৈরি হয়েছে সন্তান যখন বিয়ের মতো সামর্থ্য লাভ করবে সেই নিজে বিয়ে করবে বুঝে আসছে কিন্তু মানে আমাদের বিধান হচ্ছে যেটা সেটা হলো যে আমরা মানে বাপের জন্য অপেক্ষা করে আছি বাপ কখন বিয়ে দিবে হ্যাঁ বাপ যদি সন্তুষ্ট হয় বিয়ে দেয় সেটা ভিন্ন কথা ছেলেদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা সেটা হল সন্তান যখন বিয়ের জন্য সামর্থ্য রাখে তখন সে বিয়ে করবে এটাই হচ্ছে সূর্যার বিধান এর জন্য পিতামাতার অনুমতি নেওয়া পিতামাতাকে মানে রাজি করানো এটা বাধ্যতামূলক বিষয় নয় তবে উত্তম যেহেতু স্থানের মধ্যে অন্তর্ভুক্ত আপনি যে সন্তান যে পিতা আপনাকে জন্ম দিয়েছে এত বড় করলেন লালন পালন করলেন মানে সেই মানে পিতাকে জিজ্ঞেস করবেন না বিয়ে করে আপনি মানে নিজে নিজে বিয়ে করে চলে আসবেন যে বাবা শুনছেন কিনা আমি তো বিয়ে করে আসছি তো দিয়েছি আরো এগুলো মানে আমরা দেখেছি আমাদের চোখের সময় দেখেছি মাসা আল্লাহ মাসাল্লাহ আনন্দ মশা আল্লাহ তুমি আমার বাপ তুমি বিয়ে করতেব না হ্যাঁ বাপেরে বলতেছেলে এগুলো আমাদের কালচারের মধ্যে নেই বাংলাদেশের কালচার মধ্যে এগুলোর নাম করতে ওঠে বুঝলাম বাপের বিটির মা সাল্লাহ তুমি নাকি বিয়ে করছো এগুলো আমাদের এই বাংলাদেশের কালচারের মধ্যে বটে এগুলো বাংলাদেশের গরহিত কালচারের বুঝ বুঝতে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এক্ষেত্রে সন্তান মূলত যেহেতু আমাদের একটা সামাজিক বন্ধন আছে এই বন্ধনটা খুব সুন্দর গ্রামের মানুষদেরকেও যদি আপনি বিয়ের কথা না তাহলে গ্রামের লোকরাও আপনাকে খারাপ মনে করবে গ্রামে আপনি হয়তো অবাঞ্ছিত হয়ে যাবেন বুঝে আসছে কিনা মনে করবে যে ডক্টর সাহেব সাহেব এবং সৌদি আরব থেকে আসছে তো আমাদেরকে না জানাই তিনি গিয়ে বিয়ে করে ফেলছে এটা গলত বুঝে আসছে এবং গ্রামের লোকদেরকে মানে একবার একত্রিত করে তারপরে খবর খবর টবর দিয়ে তারপরে বিয়ে করতে হবে কেন এই সামাজিকতায় বন্ধনটা যেহেতু আমাদের লোকেরা সবাই চাই যে আমরা একটা বন্ধনের মধ্যে আছি পিতা মাতার উপর ওয়াজিব হচ্ছে তাদেরকে মানে অভিভাবক পিতা বিয়ে দেবে মেয়েদেরকে বিয়ে দেবে যদি এক্ষেত্রে কোনো পিতা গড়িমসি করে কোনো পিতা দায়িত্বহীনতার পরিচয় দেয় जायज रही कोर्टे गिरुदे मानी ये कोर्टे गिरुदे अपने बसे कोटर जायज रही कहीं से क्रे कोर्टर मध्यमे अथरिज पार्सनर मध्यमे होते अनथरज पार्सनर मध्यम होते पिता दीचेना होते मानी अनेक पदा से उदासीन मन कर सतान के বিপক্ষে তাকে আপিল করতে পারবে যেহেতু সুলতান সেখানে ওলি হবে কোর্ট সেখানে অলি হবে তিনশো টাকা আপনার মানে সাহস করলে আল্লাহ বরক দিয়ে দিবেন এক লোক রসুলের কাছে আসলেন বলেন যে আল্লাহ রসুল আমি তো সমস্যার মধ্যে আছি অবাব আছে আমার কোনটাই করলেন না কিছুই করলেন বললে যে যাও তাছাড়াও বিয়ে করো আরে উল্টা কথা তো এই লোককে বিয়ে করতে বলে তুমি যাও বিয়ে করো তুমি বিয়ে অভাবের কথা বলার কারণে বলতে বিয়ে করো অবস্থার কোন পরিবর্তন নেই আবার বিয়ে তো করলাম এবার তো আরো করবি আগে তো নিজের অবস্থা ছিল এক ধরনের আরো বিপদের বিপদে করছি এবার কি করবো বলে দাও আবার বিয়ে করো আরেকটা করবো এরপরে তারা আল্লাহ আপনি ভয়ের কোন কারণ নেই আপনি যদি সাহস থাকেন ইনশাল্লাহ বিয়ে করে ফেলেন আল্লাহ তারা রিজিক ব্যবস্থা করে দেবেন দেখবেন যে হয়তো সমৃদ্ধ হয়ে গেছেন আর যদি দেখেন যে না একবারেই সম্ভব না অগ্রসর হওয়ার সম্ভব নয় সেই বোহারি হাজেজের মধ্যে সম্ভব না হয় সে রোজা রাখবে আপনি রোজা রাখেন রোজা রাখলেই আপনার আপনি সেক্ষেত্রে আপনি নিয়মিত রোজা রাখেন রোজা রাখাটা আপনার জন্য দুই দিক থেকে উপকারী রসল উল্লাহ আসলামু আকাদ আপনার দৃষ্টি সংযুক্ত রাখতে পারবেন এবং আপনার বিশেষ করে প্রবৃত্তির যে চাহিদা আছে সেই চাহিদাকে আপনি কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে শরীর করণীয় কি বা তাদের কোনো পুনরায় একসাথে বসবাস করার সুযোগ আছে কি সুযোগ আছে খোলা মাধ্যমে তাদের বিয়ে ফার্স্ট গিয়েছে এখন তাদের মানে কোর্সLambda to जीवन कंटिन्यू করতে কোনো বাধা নেই তবে শর্ত হচ্ছে আবার বিয়ে হতে হবে আবার মোহর হতে হবে আবার সাক্ষী লাগবে সব মানে বিয়ের নতুন ফরমালিটির মাধ্যমে নতুন বিয়ে হতে হবে যেহেতু তাদের বিয়ের সিস্টেমটা পুরোটা ইফাস হয়ে গেছে পুরোটা কাট হয়ে গেছে কোলের মধ্যে জি এটা আমরা বলেছি কিন্তু কিন্তু আপনারা মানে এই কথা দিয়ে মানে এটা বুঝবেন না যে আসলে আমার ঘরে মনে করেন একজন মিসকিন আসলেও তার প্রতি আচরণ আছে ঠিক না যদিও তার উপর কোনো দায়িত্ব আমার নেই আমার উপর তার কোন হক নেই কিন্তু আসলেই তো সেটা দায়িত্ব হয়ে যায় ক্ষেত্রে বিশেষ করে আমাদের বন্ধুদেরকে আমি অনুরোধ করব আপনারা তো বহু কাজই বহু কষ্টই করেন আল্লাহ ভালো কাজগুলোর মধ্যে এটাও একটা যে স্বামী স্বামীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে যদি কিছু খেদমত করেন এটা করতে অসুবিধাটা কোথায় করতে পারেন এটাকে ওলামাই কালামদের মধ্যে একদম বলেছেন যে এটা আধাতের মাধ্যমে আমাদের কাছে অনেকটা অবধারিত বিষয়ের মতো হয়ে গিয়েছে অনেকটা অবধারিত যদিও শরিয়া এখানে চাপ দেয় না এই জন্য কারণ আপনার উপর স্বামীর হকগুলো রয়েছে এই জন্য আপনাকে আর অতিরিক্ত চাপ দেওয়া হয়নি আর বিশেষ করে নারীদেরকে ইসলাম বেশি সম্মান দেওয়ার কারণে তাদেরকে অতিরিক্ত হক মানে অধিকারের মানে হকের চাপ দিয়ে তাদেরকে আর ভারাক্রান্ত করে নাই এই জন্যই মূলত আমাদেরকে এত কিছু দেয়া হয়নি কিন্তু তারপরেও তো যেহেতু সামাজিকভাবে আমরা আছি এখন আপনার শ্বশুর শাশুড়ি আসলো আপনি শ্বশুরকে বলেন যে শ্বশুর আপনি খাবারের ব্যবস্থা করে আসেন হোটেল থেকে খেয়ে আসেন আমরা আপনার খাবার তৈরি করতে পারবো না এটা মানে অথচ আপনি নিজে খাবার নিজের খাবার নিজে তৈরি করে খাচ্ছেন তার সাথে আপনি যদি একটু ব্যবস্থা করেন শ্বশুর তো বলবে যে না আমি গিয়েছিলাম আমার ছেলের বউ সে অত্যন্ত সৌজন্য আচরণ করেছে हमारे स्त मा यूनिवर्सिटी मेर ब देखा हल बोल से मायर बसायल मा केप्न मा, मा, मा, ता, कर मानी हमारे आज के सबसे भारत लगते चिंता करें मानी माय मानी तरह हक मायर मानी से मा के सूंदर क्योंकि मायर बसायता सूंदर आप्यायन कर सबसे बस भारत लगते ये बंधन बुझे आसा যে আমাদের কাছে এটাই ভালো লাগবে আর আপনি তার সাথে দূর করলে না শ্বশুর আসছে শ্বশুর শ্বশুর আমার কোনো হক নেই আপনি স্বামী বলে যে খাবারের রান্না করা যাবে কিনা স্বামী বেচারা তো মানে বড় বিপদের মধ্যে আছে আপনাকে বলতেও পারে না নির্দেশও দিতে পারে না যেহেতু শরীয়তের বিদারও যে আপনাকে চাপ দিতে পারবে না সে আজকে আদৌ কি রান্না টান্না করা যাবে কিনা আমার কোনো দায়িত্ব নেই এটা মানে আপনি করছেন করা আপনার জন্য বৈধ অবৈধ আমি সেটা আলোচনা করছি না কিন্তু এটা অনেক মানে ইসলামিক কালচারের পরিপন্থী সৌজন্যতার অনেক মানে দূরবর্তী বিষয় সেটা আমরা আমাদের সমাজের মধ্যে সত্যিকার অর্থে এটা গ্রহণযোগ্য বিষয় নয় এর মাধ্যমে যে আপনি স্বামী সন্তুষ্টি পাবেন ব্যাপারটা এমন নয় এর মাধ্যমে যে আপনি শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি পাবেন এমনটা নয় বরং শ্বশুর শাশুড়িকে যদি আপনি একটু সৌজন্য করেন সামান্য সৌজন্য করেন সত্যিকার যদি বিবেচনা তাদের থাকে তারা মনে করবে না আমার এই বউটা সবচেয়ে ভালো তার দেখেন আমরা দেখেন না কোনো মহিলা যদি মারা যায় শ্বশুর শাশুড়ি কান্নাকাটি করে মানে বেহুশ হয়ে যায় এরকম দেখছেন কিনা আপনারা দেখেন নাই আমাদের এই সমাজের মধ্যে আজকে তো আমার আব্বা মারা গিয়েছে তোমার তো একটা বড়দের মুসিব তুমি কি বলতেছো অসুবিধা তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন না তো আমার তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন আমার আব্বা মারা গেছে তুমি অস্থির হয়ে যাচ্ছি অনুভূতিটা এমন হয়ে গিয়েছে যে ইন্ডিভিজুয়াল হতে হতে মানুষ ইন্ডিভিজুয়াল মধ্যে আছে এটা কিন্তু ভালো খারাপ জিনিস নয় সামাজিক কারণে এটা আমাদের সমাজের জন্য একটি ভালো কাজ জি চাহিদা থাকে তাহলে কি গহনার তো মানে হক হিসেবে না গহনা আপনাকে দিলে অনুরোধ মানে করলে যদি রাজি হয় দেবে হক হিসেবে সেটা আসবে না তবে মানে স্বামী মানে স্বভাবগতভাবে অথবা মানে প্রচলনের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে যেমন সৌন্দর্যের জন্য সৌন্দর্যের আসবাবপ্রত এগুলো দেয়া দেওয়া স্ত্রীকে এগুলোর ব্যবস্থা করা তারপরে গহনা ইত্যাদি দেওয়া তার শুধু সামর্থ্যের মধ্যে থাকে এটি মানে স্ত্রী স্বামীর কাছে চাইতে পারবে স্ত্রী স্বামীর কাছে চাইতে পারবে দিলে তাহলে তিনি অনুগ্রহ করলেন এর জন্য আদায় করবেন বুঝলেন না মাঝে মধ্যে দিলে তো অনেকে শাড়ি টারি নিয়ে আসলে বুঝলেন না একটু দেখে যদি দাম একটু কম হয় না কি এটা কি আসে কি নিয়ে আসে বুদ্ধি শুদ্ধির অভাব আসল ব্যাপারটা মানে এরকম না বুঝলেন না একটু সক্রিয় আদায় করতে অসুবিধা কোথায় যদি করতেন তাহলে একজন ডামু কালার নিয়ে আসছে আমার জন্য কি কালার আবার কি ডাম দিয়েছে তার কাছে কালারটা পছন্দেরটা এই জন্য এটাকে আদারওয়াইজ নিয়ে গেছে বুঝে আসছে কিনা এই ধরনের আচরণ মানে মূলত মুসলমান মুসলিম নারীদের মধ্যে মানে শালীনতার বদ্ধার শিষ্টাচারের অভাব এগুলো আর কিছুই না এগুলো আপনার রাইট ক্ষেত্রে একসাথে প্রয়োগ করা যায় না সেক্ষেত্রে স্বামীদের উচিত যেটা সেটা হলো মানে তাদের মানসিক মানে প্রশান্তির জন্য এখন দেখবেন যে মনে করেন মানে আপনার ভাইয়ের স্ত্রীকে মানে ঈদে ঈদে স্বর্ণও দিচ্ছে কাপড় চোপড় দিচ্ছে আর আপনি আপনার স্ত্রীকে সুযোগ আছে আপনার বলছেন না আমার তো স্বর্ণ দেওয়ার কথা যখন করছি কোথাও তো বলে নাই যে বছর বছর স্বর্ণ দিতে হবে এটা তো কথা ছিল না আমার আমি দিব না এটা গলত কারণ তাহলে তাকে আপনি মানে সেই স্ট্যান্ডার্ডে সেই মানে নিতে পারলেন না তাহলে সে অন্যদের কাছে হিও হয়ে গেল তাকে হে হওয়ার একটা সুযোগ করে দিলেন বুঝে আসছে কিনা এই জন্য স্বামীর কাছে এটা দাবি করা করতে পারে চাইতে পারে স্বামীর উচিত সেই দাবি পূরণ করা এই দাবি পূরণ করাটা স্বামীর জন্য উচিত কারণ তাহলে আপনি সৌন্দর্য তৈরি হবে কোথেকে আমি আগেই বলেছি এই ভালোবাসার বৃত্তি হচ্ছে রহমত এবং কি সম্প্রীতি সুতরাং এই সম্প্রীতি কোথেকে আসবে সম্প্রীতি তো আসবে না কারণ আপনি মনে করেন যে না শুধু খাবার শুধু থাকার জায়গাটা শুধু খাটটা এবং খাবারটা আর কাপড় চোপট কাপড় চোপড়ও তাও মানে ইমাম মালিক রহমতুল্লাই মুদাউনার মধ্যে সোহনুন বর্ণনা করেছে যে কাপড় চোপড় উল্লেখ করে দিয়েছে কয়টা কাপড় দিবেন আর কয়টা মানে থাকার জায়গা দিবেন কি কি এগুলো সব উল্লেখ করা আছে ইমাম মালিক রহমতুল্লা আলাই থেকে তার মধ্যে উল্লেখ করেছে যে বছরের তিনবার কাপড় দিবেন আর দুইবার কাপড় দিবে এটা ওলামাইকার তাদের বক্তব্যের মধ্যে আলোচনা করেছে শুধু কাপড় চোপড় দিলেন একটা সিঁড়ে গেলে তারপর আরেকটা দিলেন এটা সৌজন্য পরিপন্থী আপনি যেমনি ভাবে মানে আপনি যেটা পছন্দ করেন আপনি মনে করেন যে আমার একটা সুন্দর কাপড় থাকা দরকার আমার একটা মানে সময় সময় কাপড় চেঞ্জ হওয়া দরকার ঠিক না আর আপনার স্ত্রীর জন্য না এটা স্ত্রীর এটা তো আমার কাপড় দিয়ে দিয়েছি বছর তিনটা দেওয়ার কথা বলেছিল মালিক রমতলায় সুতরাং তিনটা দিয়ে দিয়েছি আর দেবো কেন এটা না ব্যাপারটা এমন নয় বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা হচ্ছে এখানে সৌজন্যতার বিষয় সৌন্দর্যের বিষয় আছে ভালোবাসার বিষয় আছে যত বেশি ভালোবাসা তৈরি হবে তত বেশি সাল্লাহাম এইভাবেই করতেন তাদের সাথে মজা করতেন তাদের সাথে ভালো ব্যবহার করতেন তাদের প্রশংসা করতেন প্রশংসা সব ক্ষেত্রে কাজে লাগে না বুঝতে পারছি কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে যদি তাদের প্রশংসা করতে পারেন দেখবেন যে ভালোই কাজে লাগছে বুঝতে পেরেছেন কিনা খাবার মজা মোটেও হয় নাই লবণ একবারই দেয় নাই বলে খাবারটা আজকে ফার্স্ট ক্লাস হয়েছে না ফুলে টুলে একটু মাসা আল্লাহ খাবার ফাঁকটা ভালো হয়েছে সুজন্যতার জন্য জুলুম তো পারিনি মহা জুলুম করেছে জুলুম করে নাই মহা জুলুম করেছে এর এর বড় জালেম আর কেউ নেই কারণ এক নম্বর হচ্ছে সম্পদ এইভাবে বন্টন করা তার জন্য হারাম তার অধিকার নেই সে সম্পদকে এইভাবে বন্টন করতে পারে সন্তান কোন পিতামাতার জন্য যাই এটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যারা আছেন এর মাধ্যমে যারা এই মানে লেচ্ছার সম্পর্কে জানবেন বা শুনবেন কোন পিতামাতার এই অধিকার নেই যে সম্পদ মৃত্যুর আগে বন্টন করতে পারে মৃত্যুর আগে সম্পদ বন্টিত হবে না যদি কেউ মানে সন্তানকে অতিরিক্ত দিয়ে সে সে আল্লাহর গুলামিন দরবারে জিজ্ঞাসা হবে মৃত্যুর আগে করে সম্পদ বন্টন তো হবে না মৃত্যুর পরে সম্পদ বন্টনের বিধান আনবে সুতরাং মৃত্যুর আগে সম্পদ কেউ বন্টন করলে তিনি গুণা করলে ঝুলুম করলে। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ যদি মৃত্যুর আগে কেউ বন্টন করে অনুযায়ী তাহলে ওইটা বুঝতে কি না। তারপরে সেখানে উপরন্তু এক সন্তানকে অর্ধেক দিয়ে দিলেন মানে এটা অন্যদেরকে একেবারেই মাহরুম করলেন এই কাজটুকু হারাম কোন অবস্থায় কারোর জন্য যাতে তিনি করেছেন তিনি বড় অন্যায় করেছেন তিনি এটা ম্যানেজ করতে হবে মানে তাকে চাই যে গর্জামাই বানানোর জন্য আর কি বুঝে আসছে কিনা কিন্তু ভালো মানুষ আসলে গর্জামাই যায় না এটাও জানে বুঝে আসছে কিনা এখন আপনাদের এটা ম্যানেজ করতে হবে তাকে অনেক ক্ষেত্রে এটা ম্যানেজ করতে হবে তবে পিতামাতা যদি মানে আপনার উপর চাপ সৃষ্টি না করে আপনার জন্য না বিয়ে করে স্ত্রীরকে ধরে নিয়ে আসবেন আর আপনি স্ত্রীর মিছে মিছে ঘরে চলে গেলেন এটা উল্টা কাজ হয়ে গেছে বুঝে আস এ ধরনের উল্টা কাজ আমাদের সমাজে আছে কিন্তু উচিত নয় এখানে হয় কি সেটা হলো এই মানে অনেকটা আপনি মানে শেষ পর্যন্ত স্ত্রীর উপর মানে আপনাকে নির্ভরশীল হয়ে যেতে হবে স্ত্রীর মানে নির্দেশের অনুসারে আনুগত্যকারী হয়ে যেতে হবে যেহেতু আপনি স্ত্রীর অধীনে চলে যাচ্ছেন এজন্য মানে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভালো আর তখন স্ত্রীর কর্তৃত্ব আপনার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণ আপনি যেহেতু তারাই খাচ্ছেন আপনি তারেই খেতে বাধ্য হয়ে যাচ্ছেন তারেই মানে অনুগ্রহে চলে যাচ্ছেন সুতরাং আপনি তার কর্তৃত্বের অধীনে চলে যাবেন এটা অনেকের ক্ষেত্রে মানে উচিত নয় আদায় করার মতো অধিকার থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন আলোচনা ওইটা আমরা বলেছি এটা আপনি বলতে পারেন ঠিক আছে কোরআন এবং হাদিসের মধ্যে মানে শ্বশুর শাশুড়ির নেই ঠিকই বলছেন আপনারা রাগ করেন না কিন্তু এরাও তো মানে এই এই আমাদেরই মানে কারো মানে সাথে রিলেটেড আপনার যেই স্বামীর উপর আপনি মানে নিজেকেই নির্ভরশীল করে আছেন সেই স্বামী তো বাপমা এটাকে আপনি মানে বুঝতে পারবেন না সুতরাং তার এই হকটুকু আদার ক্ষেত্রে সাহায্য করা আপনার উপর হক কোনো সন্দেহ নেই এই কারণে এবনুল কাজিম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার মনে পড়ছে কোন কিতাবের মধ্যে এবনুল কাজিম মহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন না বরং এটি সামাজিকভাবে স্বীকৃত বিষয় ফলে স্বামীর পিতামাতার যদি কোনো প্রয়োজন থাকে সেই প্রয়োজন ওই স্ত্রী পূরণ করবে তার উপর এটা বলেছেন যদিও এটি কোরআন মহাদিসের মধ্যে আসেনি এবং এই ফতোয়াটাই মানে আমি যে বললাম আমার শেখের কথা শেখ মোহাম্মদ মোহাম্মদ মুখতার হাফেজ আলহা তিনি তার বক্তব্যের মধ্যে তিনি এটা বলেছেন যে এটা হ্যাঁ অবশ্যই আদায় করবে কারণ হল এটি স্বীকৃত সামাজিকভাবে স্বীকৃত বিষয় এটা একেবারে স্বীকৃত বিষয় এটা আদায় করবে কিন্তু আমি বলি যে না যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বক্তব্য আসেন অসিক্ষিত হোক আমরা তাকে বাধ্য করতে পারি না বাউন করতে পারি না কিন্তু আপনি কি মানে সব কাজেই শুধু আপনাকে যেটা হক হিসেবে আদায় করতেছে না আরো কিছু অতিরিক্ত কাজ আছে তাহলে আমি আপনাকে বলে দিব যে আপনার স্বামীকে যে ঠিক আছে মাসের তিনটাকে কাপড় আর কোনো সময় স্বর্ণ অলংকার গহনা কিছু কিছুর দরকার নেই আপনি কি এতে সন্তুষ্ট হবেন হবেন না আপনি দাবিও করতে পারবেন না হক যে আপনি দাবিও করতে পারবেন না शरीय स्वीर जा, हेल्प करा इटाई स्वाभविक तरह सन्तुष्ट कर स्वाभा हेल्प करारेष्टा कर संसार अचल कर दिए मानी शुशु शाशुटी के घर थके बेर ना बेना कर ले संसार चलना একেবারেই বাংলাদেশের হরতাল ধর্মঘটের মতো যদি করেন তাহলে এই ফ্যামিলি নষ্ট হয়ে যাবে কারণ এই সম্পৃতির উপর ভালোবাসার উপর দয়ার উপর যে প্রতিষ্ঠিত যে বন্ধন এই বন্ধনটুকু টিকানো কঠিন হয়ে যাবে আর না টিকলে তো আপনিও ক্ষতিগ্রস্ত হবেন স্বামীও ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন সেটা বুঝে নিজেরাই ম্যানেজ করতে হবে সন্তান इसलान आप तो आपके अर्थनिक रिजिकर बल्प आगे हादिसा मैं तुम्हें रिजिकर बारेबोना से ना कि आप मन करज्जा ना कि रिजिकर बी चिंता करते अर्थनैतिक अवस्था की चिंता करते अर्थनैतिक अवस्था के विवेचना कर মানে এই কাজ যদি কেউ করে থাকে তার এই কাজটা হারাম এই আকিদা একেবারেই কুফরি আকিদা বুঝতে পেরেছেন কাজটাও হারাম কুফরি আকিদা কিন্তু শারীরিক কারণে প্রয়োজনের কারণে যদি কোনো কারণে সে এটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করে এটি তার জন্য না জায়জ নয় কিন্তু এই আকিদা পোষণ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই যে না আমি খাওয়াতে পারবো না খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনার উপর আল্লাহ তালা দের নেই না জু কুকুম কোরআনের মধ্যে আল্লাহ তা বলছেন আমরা তোমাদেরকে খাওয়াই এবং তাদেরকেও খাওয়াই আল্লাহর গ্রামীণ ব্যবস্থা করবেন সেজন্য আমাদের প্রচেষ্টা করা হচ্ছে আমাদের দায়িত্ব কি। হ্যাঁ যদি এমনটা হয় যে মানে অন্যায়ভাবে তালাক দেওয়ার জন্য বলা হয় থাকে। এবং যদি কোনো মানে সন্তান আর কোনো পথ তার না থাকে শুধুমাত্র স্ত্রীকে তালাক দেয়া ছাড়া তালাক দেওয়া ছাড়া আর কোনো পথ না থাকে তাহলে এই তালাকটুকু তার মানে ওই নারীর উপর অন্যায় করা হলো। আর এই অন্যায় করতে যিনি তাকে বাধ্য করেছেন তিনি গুণাগার হবেন এই জন্য শ্বশুর শাশুড়ি শ্বশুর করে থাকলে শ্বশুর শাশুড়ি করে থাকলে শাশুড়ি অবশ্যই গুণাগার হবে অবশ্যই গুণাগার হবে কিন্তু এই জন্য সন্তান গুণাগার হবে না কারণ সন্তান তো বাউন্ড হয়ে গিয়েছে যেহেতু সন্তানকে বাধ্য করা হয়েছে মানে তালাক দেওয়ার জন্য সন্তানের জন্য গুণাগার হবে না কিন্তু যদি অন্যায়ভাবে নয় মানে এমন কোন বিষয় রয়েছে যে বিষয়টি মূলত অন্যায়ের যে বিষয়ের কারণে তারাকম নয় সুতরাং যদি মানে এমন হয় যে না এটা অন্যায়ের কাজ কিন্তু স্ত্রী মানে শাশুড়ি অথবা শ্বশুর সন্তানকে বাধ্য করছে যে তুমি তালাক দেওয়ার জন্য শেষ পর্যন্ত সন্তান তালাক দিয়েছে বাধ্য হয় তাহলে এতে জুলুম হবে না যেহেতু কিন্তু যদি অন্যায় ভাবে অবশ্যই গুণাগার হবে যেহেতু উদাহরণে নিয়েছি আমাদের সামাজিক কারণে তালাকটাকে আমরা তালাক যদি কেউ হন সে তার সমাজ করে মূল্যহীন হয়ে যায় আমাদের সামাজিক স্ট্যাটাসটা এমন হয়েছে এটা একেবারেই বাজে স্ট্যাটাস এমন কিন্তু এটা বিশেষ করে আরব বিশ্বে আমরা দেখেছি যে মানে মহিলা মানে খুব খুশি হাসি খুশি হয় মানে আমি তো চলে আসছি তালাক নিয়ে তালাক নিয়ে কোটে গিয়ে আমি এমনি চলে আসছি বুঝতে পারছি সহ্য করতে পারে নাই হতে পারে এটা মানুষের মানে পরিবর্তন হতে পারে এই তালাকটা আসলে ইসলামে কোনো মানে মানুষদেরকে হেও করার বিষয় নয় মানুষদের ছোট করার বিষয় নয় তালাক ঘটতেই পারে এ বিচ্ছেদ ঘটতেই পারে ইসলাম ইদানুযায়ী বিচ্ছেদ ঘটতেই পারে আর যদি কারো কোনো কারণে বিচ্ছেদ ঘটে যায় তাকে ছোট মনে করা খাটো মনে করা এটা বিষয় না কারণ তার আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতেও মানে উন্মুক্ত রয়েছে সে অন্যত্র বিয়ে বসতে পারে অন্যত্র সে অন্যভাবে নিজের করতে পারে সেক্ষেত্রে এটাকে একেবারে ঘৃহ বা তুচ্ছে করার বিষয় এটা আমাদের পরিবেশটা একটু নষ্ট হয়েছে এটাকে মনে করা হয়েছে তালাক তাহলে আর বিয়েই দেওয়া যাবে এটি আসলে একেবারে ইসলাম কিন্তু এই দৃষ্টিভঙ্গি মোটেও পোষণ করে না কারণ সবাই একই মানের সবার সাথে আপনি সংসার করতে পারবেন এটা বাধ্যতামূলক বিষয় নয় এই জন্য ইসলাম এই সুযোগটুকু দিয়েছে এটা ইসলামের উদারতা তালাকটা কিন্তু ইসলামের সবচেয়ে বড় উদারতার মধ্যে একটা অন্যথায় এই মহিলাকে সারা জীবন ঘরের সংসারের আগুনের মধ্যে দগ্ধ হতে হবে কিছু বলার থাকবে না বুঝতে পেরেছেন সুন্দরভাবে তালাক নিয়ে চলে গেল অথবা সেই পুরুষ সেখানে হওয়ার সম্ভাবনা আছে সে আসতে করে নিজেকে সেখান থেকে গুটি নিতে পারলো এটা ইসলামের সবচেয়ে বড় উদারতা তাই এই অবস্থা যদি তালাক দেয় তাহলে সে না কিন্তু অন্যায় করার কোনো সুযোগ নেই উনি খুব ভালো প্রশ্ন করেছেন যেটা হলো আমরা কিন্তু এটা বলি না আমরা ছেলেদের দায়িত্বের কথা বলেছি এখানে সমন্বয় ম্যানেজ করার দায়িত্ব কিন্তু স্ত্রীর নই ছেলের কিন্তু স্ত্রীকে কিছু ছাড় দিতে হবে কেন তার কারণ হচ্ছে মানে স্ত্রীর তো হক সামান্য মানে মানে স্ত্রী এই স্বামীর উপর তার হক আছে কিন্তু অন্যদের স্বামী অন্যদের উপর তো তার হক নেই কিন্তু এই সন্তানের উপর অনেকের হক পিতা মাতার হক স্ত্রীর হক সন্তানদেরও হোক সুতরাং তার অনেকগুলো হক হবার কারণে মানে কিছু কিছু হক যদি ছাড় না দেওয়া হয় থাকে তাহলে সে সেটাকে সামাল দিতে পারবে না এই আমরা বলেছি বুঝতে পেরেছেন না। এখন আপনি চাচ্ছেন সংসারও ঠিক থাকুক সংসারে যথাযথভাবে ঠিক থাকুক আর আপনার যত হক আছে সবগুলো ঠিক থাকুক কোনটাই ছাপ দেবেন না এটা হলে তাহলে ওই তা আলাই না উমা চা বা সারাহানা আল্লাহ রসুল্লাহ ইসলামকে আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন হ্যাঁ তোমরা আমার কাছে এগুলো চাচ্ছো তো ছে কিনা এটা দেন ওইটা দেন এই দেন ওই দেন এটা রসল্লাহ সাল্লাম তাদের উপর একটু অসন্তুষ্ট হলেন এক মাস পর্যন্ত তাদের সাথে সম্পর্ক নষ্ট হলো এরপরে আল্লাহ রাবুল পক্ষ থেকে বিধান দিয়ে দেওয়া হলো হ্যাঁ এগুলো চাচ্ছেন তোমরা এবার সবাই চুপ হয়ে গেছে তখন এই ঘোষণা এবার সবাই বলছে কিচ্ছু চাই না আপনার কাছে কিচ্ছু চাই না শুধু আল্লাহ রাসুল সাল আপনার কাছে থাকতে চাই বুঝতে পেরেছেন এই যখন আপনি কিছু ছাড় দিবেন তখন আপনি এই সংসারটা টিকাতে পারবেন আর যখন মনে হয় ছাড় না এমন সংসারও ঠিক মতো টিকতে হবে এই এভাবে টিকা কঠিন এভাবে টিকেন না বুঝে যাচ্ছে কিনা এটা আল্লাহ রাসুল সালের ফ্যামিলি থেকে বুঝে যাচ্ছে বুঝতে পেরেছেন এজন্য কিছু ছাড় আপনাকে অবশ্যই দিতে হবে এটা আপনি মানে একটু উদার চিত্তি নেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এটা বড় কিছুই না এটা বড় কিছুই না আর যে ছাড় দিবে কোনো একটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই আল্লাহ রফুল আলমিন রসুল সাল্লাম তাকে এর উত্তম প্রতিদান দেবেন উত্তম প্রতিদান আপনি লাভ করবেন উত্তম প্রতিদান বলতে আখেরাতের প্রতিদান নয় বস্তু এর জন্য লাভ করতে পারবে আপনি সাপ দিয়ে দেখেন না আপনি একটু সাপ দিয়ে দেখেন দেখবেন যে আল্লাহ রবুল্লাহ আপনাকে কিভাবে এর মানে উত্তম দান দুনিয়াতেই আল্লাহ রবুল্লা দিয়ে থাকেন মহিলাদের ঘরে আবদ্ধ রাখার ব্যাপারে দিনের মূল স্প্রিট কি আপনি ওকার না বলে শুধু শুধুমাত্র অলাত বড় জাল জাহের ইয়াতিল উলা তারা কি গড়ে থাকবে না কি বাইরে যাবে বর্তমান বর্তমানের মতো তারা কি পুরুষের মতো বস বাইরে যেতে থাকবে তারপরে দাম্পত্য জীবনে সেটার কোন কি আছে কি প্রভাব আছে কি মহিলাদেরকে তারা বাইরেও যেতে পারবে তারা গড়েও থাকতে পারবে মানে গর থেকে তাদের বাহির হওয়াটা যাই নেই এই বিধান ইসলামে দেয় অকারণ্নাথি বুঝুতি কুন্না রজ্নে তুজা যা হেরিয়াতির উলা যেটি বলা হয়েছে এটা হচ্ছে তাদের মানে তাদের স্থানকে মানে তাদের নিয়মিত মানে গড়ে থাকার বিষয়টি আল্লাহর গুলি বলে দিয়েছে যে তাদের স্থান আসলে বাহিরে নয় যেমন পুরুষরা সব সময় থাকবে কাদের কাদের কাদের জন্য যেহেতু তাদের উপর দায়িত্ব রয়েছে কন্যার অর্থ এই নয় যে তোমরা শুধু ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে থাকো এটা বুঝানোর উদ্দেশ্য নয় কারণ এই আয়াত থেকে আল্লাহ রাসুল সালিসের কেউ এটা বুঝেন নাই এটা কেউ বুঝেন নাই এবং সময় এটি কখনো প্রমাণিত হয় নাই যে মহিলারা মানে কখনো বের হয় নাই বরং আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসুলসল্লাম খোদ নিজেই যখনই তিনি কোনো সফরে যেতেন তিনি তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন আর আপনি আয়া তার যদি আল্লাহ রাসুলসমের আমল একসাথ করেন তাহলে তো আপনি মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আল্লাহ তারা বলতেছেন ঘরে থাকার জন্য তাহলে রাসুল সাল্লাহম তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন সফরে উল্টা হয়ে গেল না না ব্যাপারটা উল্টা এটা হচ্ছে তাদের মূল দায়িত্ব যেটা মূল সেক্টর যেটা সেটা আল্লাহ বলে দিয়েছেন সেটা হচ্ছে ঘরে তারা ঘুরবে তাহলে তো ঘর এর দায়িত্ব কর্তৃত্ব যেটা দেয়া হয়েছে ঘরে সেই কর্তৃত্ব বা দায়িত্ব তারা পালন করতে পারবে না বুঝতে পেরেছেন এই মূলত এই নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ইসলাম কখনো তাদেরকে বাহিরে বের হতে হারাম করা হয়েছে বা নিষেধ করা হয়েছে সেটি নেই সেটি বলা হয়নি বরং তারা বাইরে যখন বের হবে তারা ইসলামের বিধান অনুযায়ী বের হবে সেখানে তারা কোন ধরনের পর্ধা বা স্বাধীনতা লঙ্ঘন করে বের হবে না এটাই হচ্ছে ইসলামী বিধান কিন্তু রেসুল্লাহ যুগ থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত আমরা দেখে এসেছি ইসলামিক কালচারে যেটা সাব্যস্ত হয়েছে সেটা নারীরা মূলত মানে শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকবে না তারা ঘরে থাকবে বাইরে থাকবে তারা কাজ করবে বরং রসুল সাল্লাহ ইসলামের সময় আপনারা জানেন দিনের তালিমের কাজ নারীরা করেছেন প্রসঙ্গত একটা বিষয় আমার মনে পড়ে গিয়েছে সেটা হলো এই হাফিজ উদ্দিনিয়া এবন আসাকির রহমতুল্লাহ যিনি হাফেজ উদ্দুনিয়া বলা হাফেজ দন বরং এই মরমে হাদিসের যত সংকলন আছে সবগুলোর হাফেজ ছিলেন রহমতুল্লাহ তার যে লিখা কিতাব সেটা হচ্ছে তারিখ দিমাস্ক তারিখে দিমাস্ক নামে তার লিখা এই কিতাবটি একানব্বই খণ্ডে এবনু মঞ্জুর আফরিকি রহমতুল্লাহ ২৯ খন্ডে এটাকে সংক্ষেপ করেছে কত খণ্ডে সংক্ষেপ করেছে উনতিরিশ খন্ডে মূল কিতাবটা লেখা হয়েছে একানব্বই খন্ডে কত বিশাল হাদিসের সংকলন বুঝতে পেরেছেন কি তা এত বড় এই কিতাবের মধ্যে আট হাজার তার শিক্ষক ছিল মহিলা কি বললাম যদি এরা দিন না জানতো দিনের তালিম না করতো শিক্ষা গ্রহণ না করতো হাদিস না জানত আট হাজার বর্ণনাকারী মহিলা তার শিক্ষক এবং আসাকের রহমতুল্লাহ আট হাজার একজন দুইজন বুঝতে পেরেছেন তাহলে দিন কিভাবে শিখবে ঘরের মধ্যে বসে থাকলে ঘরে তাদেরকে দিনকে এনে দিবে দিন শিখতে হলে অবশ্যই তাদেরকে দিন শিখার জন্য সে চেষ্টা করতে হবে কিন্তু সব শালীন পদ্ধতিতে হবে ইসলামে অশালীন পদ্ধতিতে কিছুই নেই রসুল সাল্লাহ দিন শেখার জন্য রসুলের কাছে আসতেন মহিলারা যেতেন মহিলারা জামাতে অংশগ্রহণ করতেন মহিলাদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করতেন রাসুল সাহেব নির্দেশ দিয়েছেন এইসব থেকে বোঝা যায় যেটা সেটা হল ইসলাম তাদেরকে ঘরের মধ্যে বসার জন্য নির্দেশ দিয়েছেন এই আয়াত থেকে এই কনসেপ্ট যদি কেউ নিয়ে থাকেন তিনি আসলে মানে হচ্ছে দিন আপনাকে শিখতেই হবে তারা যদি আপনাকে শিখার জন্য সহযোগিতা না করে তারা ভুল করছে আপনাকে অবশ্যই দিন শিক্ষা গ্রহণ করতে হবে পরিস্থিতি কিছুই না পরিস্থিতির কারণে ইসলাম শিখবো না পরিস্থিতির কারণে ইসলাম পালন করবো না এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার কারো কোনো সুযোগ নেই পরিস্থিতি কিছুই না এই পরিস্থিতিকে সামনে রেখেই আপনাকে দিন শেখার জন্য চেষ্টা করতে হবে তবে অত্যন্ত সৌজন্যভাবে পিতামাতাকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে তাদের সাথে কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই মানে কোনো ধরনের সংঘর্ষের নাগে আপনি সুন্দরভাবে বুঝান যে না আমার তো দিন শিখতে হবে দিন শিখা আমার জন্য ফরাজ করা হয়েছে আমি দুনিয়াও শিখি তবে এখানে আরেকটি বিষয় আমাদের ব্যস্ত লেগে যাচ্ছে সেটা হলো এই অনেকে বলেন না আমাকে মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি করাই দিয়ে করেছে আমাকে মানে শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করেছে আমি দুনিয়াবী শিক্ষা শিখতে চাই না আমি কোরআন শিখতে চাই মাদ্রাসা ভর্তি হতে চাই সেক্ষেত্রে মানে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে অনেক ভাই এ ধরনের প্রশ্ন আমাদেরকে করেছেন বিভিন্ন জায়গায় আমরা এই প্রশ্নের মুখোমুখি হয়েছি সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এই যদি আপনি একটা কোর্স শুরু করেন আপনি যে উত্তম কাজ হচ্ছে সেটা শেষ করেন উত্তম কাজ হচ্ছে সেটা শেষ করেন আপনি দিনও শিখেন সেটাও শেষ করার জন্য চেষ্টা করেন এবং তাদেরকেও বোঝানোর জন্য চেষ্টা করেন যে আমি তো শেষ করলাম আমি এখন করার হাতে শিখার দরকার আছে মানে তাদের উপর এইভাবে জোর সৃষ্টি চাপ সৃষ্টি করার দরকার নেই না আমার পড়ালেখা বাদ দুনিয়া শিখে কিলাম একজন কয়েকদিন পরপর টেলিফোন করে স্যার আমি আর পড়বো না এই পড়া আমার চলবে না আমার সার্টিফিকেটের কি দরকার আমার কাছে টেলিফোন করেছে বারবার আমার সার্টিফিকেটের কি দরকার তোমার দরকার নেই মানুষের দরকার আছে সার্টিফিকেট তোমার সার্টিফিকেট লাভ করাটা মানুষের দরকার আছে মানুষের দরকার আছে কারণ তুমি একটা বক্তব্য দিবা কথা দিবা তোমার কাছে এই কথাটা পেশ করার মতো তোমার যোগ্যতা মানুষের কাছে তুলে ধরতে হবে কারণ তুমি তো ওই ব্যক্তি হয় জানো মতো বা মতো যে হ্যাঁ আমার সার্টিফিকেটের দরকার নেই আমি বক্তব্য দিলেই মানুষ গ্রহণ করবে তুমি মানুষ যাতে তোমার বক্তব্য গ্রহণ করে তোমার ইসলামের কথাগুলো গ্রহণযোগ্য হয় তাহলে তোমার সার্টিফিকেটের দরকার আছে তুমি সেই এই জন্য পড়ো করতে থাকো এই জন্য আমাদের এই কনসেপ্টে যাওয়ার সুযোগ না আমি এই না করেন শিখেন কিন্তু আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে যেটা সেটা হল আল্লাহ এবং তার যেটা শিখতে বলেছেন যেটা জানতে বলেছেন অর্থাৎ এল মেসারাই দিনই যে জ্ঞান আছে এই জ্ঞান অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে কোনো সন্দেহ নেই বহু বিবাহ ইসলাম জায়েজ কিন্তু বাবা মা যদি বাধা দেয় তাহলে এটা শুনেও আজীব হয়ে যাবে বাধ্যতামূলক হয়ে যাবে এখন আর কারণ বহু বিবাহ সন্তান এটি না কিন্তু হয়তো পিতামাতা মনে করতেছে যে এটা করলে সন্তানের জন্য জটিলতা তৈরি হবে বিপদ হবে বলেছে না তুমি করতে পারবে না তাহলে আপনি মানে এটা করবেন না জাহেজ বিষয়ে বাধা দিতে পারে সেটা আপনি করবেন না আপনি বলেন ইসলামে জাহেজ কাজে আমাকে বাধা দিচ্ছেন আপনারা বাধা দিতে পারেন এই যে বাধা দিলে সেটা অনুসরণ করাটা হচ্ছে আপনার উপর মানে কর্তব্য সেটা আপনি অনুসরণ করবেন তবে ফরজ এবং ওয়াজিব শুরতের বিধান লঙ্ঘন করতে যদি আপনাকে বাধ্য করে তাহলে আপনি সেটা অনুসরণ করতে পারবেন না কিন্তু যেমন মনে করেন আপনি তাহাজুদের নামাজ মানে আপনি হয়তো আদায় করেন আপনাকে বলেন যে না তুমি তোমার অসুস্থ হয়ে যাবে তুমি তাহাজিদের নামাজ পড়ো না ধরুন আপনি তাদেরকে বুঝাতে পারলেন না কোনো কারণে মানে আপনি চেষ্টা করলেন যে না তাহাজিদের নামাজ পড়লে তো আসলে অসুস্থ হয় না ভালোই থাকে কিন্তু অনেকভাবে হতে চেষ্টা করলেন বুঝাতে পারলেন না সেক্ষেত্রে পিতামাতা আপনাকে যদি জোর করে আলো না কোনো জোর হয়তো কেউ করবেও না এরকম পিতামাতা না হওয়ারই কথা যে সন্তানদেরকে আল্লাহর এই বাদর থেকে বারণ করবে এরকম তো হয় না স্বাভাবিকভাবে যদি কোনো কারণে বারণ করবে তাহলে আপনি তাহযুদের স্বরাত আদায় না করেই আপনি পিতামাতার মানে অনুসরণ করবেন তার আনুগত্য করবেন যেহেতু এটা মানে আপনার উপর ফরজ ওয়াজিবের বিধান নয় ফরজ ওয়াজিবের বিধান নয় কিন্তু এটা হয় না এটা খুব কম হয় থাকে। নফর নামাজের ক্ষেত্রেও ঠিক একই বিধান পিতামাতা যদি আপনাকে বলে যে না আমার কথাটা শুনুন আমি বলছি যেটা করো সেক্ষেত্রে বিধান হচ্ছে নফল নামাজ তিনি আদায় না করে নকল ইবাদত না করে তিনি পিতাম নির্দেশ বা বক্তব্য বা তাদের অনুগত্য করবেন তাদের কথা শুনবেন এটা তো আমরা বলেছি না আদেশটা এই আদেশটা তো আমি আপনাদেরকে শুনিয়েছি তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য ইস্তেফার করবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমীর কাছে হজমরা যদি থাকে করতে পারেন তাদের জন্য দান করতে পারেন এগুলো সব তারা তাদের আমল মধ্যে সেগুলো ইনক্লুড হবে তাদের আমল নামার মধ্যে তারা এগুলো ভালো কাজ হিসেবে তারা লাভ করবেন মুখস্থা আয়াত দরোজ কিংবা সকাল সন্ধ্যা কোন আহ করা যাবে কি এটি যাবে অধিকাংশ কালামের এই মাসেলার মধ্যে রয়েছে কিন্তু বিশুদ্ধ অভিমত হচ্ছে এটি করা জায়জ রয়েছে যদি তিনি আয়াত করেন মুখস্থ সেটাও তেলাবাদ করতে পারবেন ও যদি কোনো আজকাল আজকাল আছে সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো আছে এগুলো বলা আস্তাফিরতু বিলাই এটা বলা সোহানাল্লাহামদিহি সোমান এটা বলা এগুলো জায়েজ রয়েছে এগুলো করতে পারবেন খারাপ বলেন কিন্তু সেটা ঠিক সামর্থ্যের বিষয়ের বিষয় মানে আপনি যদি তাদের কারো সমর্থ থাকে আমি বলেছি যে তাহলে তিনি আসলে সেটা করে দিতে পারলে সন্তান সন্ততিরা মানে জীবন যাপন করতে পারলো সেক্ষেত্রে পিতামাতার প্রতিও তাদের মানে আহ আচরণটা আরো ভালো হয় অনেক সময় দেখা যায় যে মানে পিতামাতা যখন সন্তান করে কোনো বিষয় নিয়ে তখন সন্তানরা মানে অনেকটা তাদের উপর অসন্তুষ্ট হওয়ার মতো মানে বাধ্য হয়ে অসন্তুষ্ট হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায় এই পিতামাতা যদি তাদেরকে মানে ভিন্ন করে দেন আলাদা করে দেন এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার জন্য সুযোগ করে দেয় এটি পিতামাতা একটা ভালো কাজ করলো কোনো সন্দেহ নেই এটা সামর্থ্যের উপর নির্ভর করছে প্রতিষ্ঠিত করার কোন অবস্থাই না খারাপ ব্যবহার করার কোন সুযোগ নেই প্রতিষ্ঠিত করার জন্য পিতা চেষ্টা করাটা পিতামাতার একটা মানে এটাও একটা দায়িত্ব তাদের উপর কোনো সন্দেহ নেই কিন্তু সেক্ষেত্রে যদি তারা কুসুর করে ত্রুটি করে তারা যদি সন্তানের কোনো হোক আদায়ের ব্যাপারে তাদের কোনো গাফলতি থাকে অলসতা থাকে দুর্বলতা থাকে এর জন্য তারা আল্লাহ রব্ল আলমিন দরবারে জিজ্ঞাসিত হবে इस तवश्य आल्ला दरबारे मानने जबाबदिह करते कू कान तर पित मतारे दुरव्यवहार करपमा के मैं खराब व्यवहार करेंट कोवस्थाए बैध नुतरा जाज नहीं पितामा स्टाबलिश करलो तक दुरव्यवहार करा यायज नहीं बरो तक सौजन्य आचरण करा अपार ऊपर सर्वस्थाएर सौजन्य आचरण करा अपरिहार्य जीतु आल्लाबीन ते हक के আল্লাহ হাবুল হকের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সঠিক পায় সেই জন্য সঠিক তার বিয়ে সন্তানদেরকে সত্যিকার তার বিয়ে জন্য মূলত মুসলিম নারীদের এবং মুসলিম মুরাব্বি যারা আছে এই মুরাব্বিদের মূল দায়িত্ব হচ্ছে রসুল সাল্লা উল্লিউসাল্লাম এর আচরণগুলো তাদের জানতে হবে রসুল সাল্লা উলি সাল্লাম আসলে কোন ক্ষেত্রে কোন আচরণ করেছেন কিভাবে আচরণ করেছেন এই বিষয়গুলো জানলে সত্যিকার তার বিয়া যেতে পারে এ কারণে কোন স্ট্রং মানে শক্তিশালী যদি দৃষ্টিভঙ্গি ছেলে মেয়েদের মধ্যে তৈরি করার চেষ্টা করে সেখানে দুটি কাজ করা অপরিহার্য একটা কাজ হচ্ছে যেটা সেটা হল তাদেরকে কোরআন এবং হাদিসের মানে জ্ঞান যদি কোনো ব্যক্তি লাভ করে তাহলে সে সত্যিকার নৈতিক দিক থেকে যেমনি বা হবে মানসিক দিক থেকেও তেমনি এবার হয় দ্বিতীয় হচ্ছে রসুল সাল্লাহামের জীবনী এবং সাহাবিদের জীবনী যদি আমরা পড়ি আপনি মনে করেন ইমাম আহমেদ পড়ে আমি যখনই পড়ি মানে তখনই দেখি যে আমি আমার চোখগুলোকে ধরে রাখতে পারি না আমি আমার মানসিকতা অবস্থা এমন হয় যে আমি স্বাভাবিক অবস্থা থাকতে পারি না মানে আপনি এই ক্রামদের মানে এই লোকগুলোর জীবনী যদি আপনি পড়েন এদের জীবনী এই জিনিসগুলো যদি সন্তানদের কাছে তুলে ধরতে পারেন তাহলে দেখবেন যে মানে তারা নিজেদের মানে তৈরি হওয়ার জন্য নিজেদের জীবনকে স্টাবলিশ করার জন্য কি পাথিও দরকার সেই জিনিসগুলো তারা উপলব্ধি করতে পারবে সেটা তারা বের করতে পারবে সমস্যা হচ্ছে কি আমরা দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীদের জীবনী এবং যত তারকা স্টার আছে সবগুলোর জীবনী আমরা লোকদেরকে আমার সন্তানদেরকে পড়তে দিই কিন্তু ইসলামের জীবনী সাহাবিদের জীবনী এগুলো আমরা পড়তে দেই না এগুলোর সাথে তাদের সম্পর্ক আমরা তৈরি করি না ফলে এরা আসলে সত্যিকার মানুষ হওয়ার যেই মানে পথ তালাশ করার কথা ছিল সেই পথ তারা তালাশ করে না তারা মনে করে যে আমি তো অমুক তার আদর্শটা ক্ষুদ্র হয়ে যায় তার চিন্তাধারাটা ক্ষুদ্র হয়ে যায় তার মন মানসিকতা দুর্বল হয়ে যায় এই দুর্বল চিন্তাধারা ও মন মানসিকতার কারণে সে সত্যিকার মানে প্রকৃত মানুষ হতে পারে না মূলত আমাদেরকে ওই প্রকৃত মানুষ জীবনী আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা আমাদের জন্য আদর্শ হতে পারে যাদেরকে আমরা কুদুয়া মনে করতে পারি যাদেরকে আমরা মডেল মনে করতে পারি এই আমাদের মডেল কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে মডেল যত অনিশ্চিত হবে তত আমাদের সন্তানদেরকে আমরা সত্যিকার আলমিতার বিয়া ইসলামিতার বিয়া আমরা দিতে পারব না মডেল আমাদেরকে নিশ্চিত করতে হবে সাহাবিদের জীবনী থেকে সালফে সাহিনের জীবনী থেকে আহ হাজাবসালাহা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাল্লাম সুবান আল্লাহ